आर आल्ला निदर्शन समूह एक तुम्हारा देखते पाओ भूमि शुष्क शष्य हीन पड़े आतपर अभी जेईम्रखने पानी बर्षण करी अकस्त पंकुरुद्गमे सुसज्जित उठे जे आल्ला मृतभूमि जीवंत कर मृत्यो जीवनदान कर सबकिम পরিবেশিত হবে সর্বশ্রেষ্ঠ মানুষ হলিফুল জীবন সময় এবং কর্ম নিয়ে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 তোমরা যদি রাসুলের সাহায্য এগে না আসো তাহলে কোনো পরোয়া নেই আল্লাহ তাকে ওই সময়ে সাহায্য করেছেন যখন কাফিরা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল যখন তিনি মাত্র দুজনের একজন ছিলেন যখন তারা দুজন গুহায় ছিলেন যখন তিনি তার সাথীকে বলছিলেন ঘাবড়িও না महाशक्ति ज्ञान बुद्धिर मालिक अलैकुम الحمد لله والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي اللهم اني اسالك الملنافيه واعوذ بك من علم لا ينفع الحمد لله আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন সিরিজ আলোচনা এবং আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবন এবং কর্ম সম্পর্কে আমরা জানার চেষ্টা শুরুতেই আমরা আল্লাহ সুহামতাল্লার কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন এবং এই আলোচনাকে বরকদান করেন এবং শেষ পর্যন্ত এই আলোচনাকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ মাহমিদ আলোচ্য বিষয়ের উপরে আলোচনা শুরু করার প্রস্তুতি হিসেবে বেশ কিছু সময় ধরে এর জন্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক প্রস্তুতি গ্রহণ করতে হয়েছিল এবং সেই সময়ে ঠিক কী দিয়ে শুরু করা যায় এটা নিয়ে ভাবছিলাম এবং এরপর মনে হলো যে সবচেয়ে উপযুক্ত বাক্য যার মাধ্যমে এই সিরিজের আলোচনা শুরু হতে পারে সেটা হচ্ছে আবু বকর আসদ্দিক রাজিউল্লু তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি পুরো মানব ইতিহাসে আল্লাহ সুমতালার আম্বিয়া আলিহিমসালাম বা নবীদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক রাজিউদ্ল্লাহ তিনি হচ্ছেন মানবজাতির ইতিহাসে নবীদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কিন্তু এই একটি বাক্য যত বড় ধারণা প্রদান করে তার বিপরীতে আমাদের মধ্যে তার জীবন এবং কর্ম সম্পর্কে সেই অনুপাতে জানাশোনা আলোচনা কিংবা চর্চা খুব একটি বেশি দেখা যায় না ফলে অন্যান্য সাহাবাদের মতো অবকরাস্থিতি ক্রীত সম্পর্কেও আমরা একটা গর্বরতা বা ভাষা ভাষা অস্পষ্ট ধারণা নিয়ে বসে থাকি কিন্তু সেটা তার পুরো ইমেজ বা ছবি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট নয় আমাদের জ্ঞানের লেভেল যেই পর্যায়েরই হোক না কেন একজন সাধারণ মানুষ কিংবা একজন বিশেষজ্ঞ যদি আমরা আরেকবার মহোযুগের সঙ্গে আস্তিত্বিক অবহরা তৃতানহর জীবন এবং কর্ম এবং বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে এবং সেই পরিস্থিতিগুলো থেকে উত্তরণের ক্ষেত্রে তার যে ভূমিকা সেগুলোতে আরেকবার দৃষ্টি দেওয়ার চেষ্টা করি মহোযুগের সঙ্গে দেখি তাহলে মুক্ত হয়ে যেতে হয় এবং আরও লক্ষণীয় বিষয় হচ্ছে যে অনেক ঘটনাতে যেগুলোতে মনে হয় বাহ্যিক দৃষ্টিতে সাধারণ শুধুমাত্র উপর থেকে যদি আমরা চোখ বুলিয়ে যাই আবুকর স্ত্রী কাজুর শ্রেষ্ঠত্ব ধরা পড়ে না কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার মহাযুগের সঙ্গে যদি বারবার আমরা সেই দেখি দেখার চেষ্টা করি তাহলে দেখা যায় যে প্রতিটি ঘটনা আবকুর স্ত্রী দিক সামনে নিয়ে আসে যেমন কোনো একটি ঘটনা আলোচনা করলে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন হিজরত প্রসঙ্গে ওমর আদানোর হিজরত সবাই যেখানে গোপনে হিজরত করেছিলেন সেখানে অমর রাতিউত লহু তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে হিজরত করলেন এবং কাঁধে তীর ধনুক নিয়ে বের হয়ে ঘোষণা দিলেন কাফেদের সামনে দিয়ে বের হয়ে কোনো ব্যক্তি যদি তার মাকে সন্তান হারা করতে না চায় বা কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিধবা করতে না চায় বা তার সন্তানদের ইয়াতিম করতে না চায় তাহলে সেই জন্য আমার সামনে না আসে এই ঘটনাগুলো আমাদেরকে স্বাভাবিকভাবে খুবই চমৎকৃত করে এবং সবাই বলে যে আমরা অমরের মতো হতে চাই কিন্তু একই ঘটনায় যদি আউ্বকর আসিদ্দিক রাজিৎ লানহু তার দিকে আমরা দেখি তার হিজরত সম্পর্কে কি বলা যায় কি বলা যেতে পারে তিনি ছিলেন জনের একজন রাসুল সালসালামের সঙ্গে একমাত্র যে ব্যক্তি হিজরত করেছেন তিনি হচ্ছেন আউ বকর রাজিৎ লানহো এবং সেই এগারো দিনের যাত্রায় একমাত্র সাথী তিনি হচ্ছেন আউ বকর আসিদ্দিক রাজিৎ লানহো শাহাবাদের মধ্যে কাউকে বড়ো ছোটো করে আমাদের উদ্দেশ্য নয় তারাই হচ্ছেন শ্রেষ্ঠ জেনারেশন খাইরোল করুন বরং উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই দিকটাতে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করা যে সত্যি আমাদের সাহাব রাইতুল্লানহিমের জীবন সেইভাবে স্টাডি করা উচিত যেভাবে স্টাডি করলে তাদের উদাহরণগুলো আমাদের চোখের সামনে ভাসতে থাকে আমাদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হয় যে আমরাও তাদের মতো হওয়ার চেষ্টা করব এবং আমাদের এই আলোচনা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শুরুর থেকে কয়েকটি পর্ব বাদ দিলে বাকি আলোচনায় যে বিষয়গুলো আসবে সেগুলো হচ্ছে আউবকর সিদিক রায়হুর জীবনের শেষ বা দুই জীবনের শেষ দুই বারোই বছরের ঘটনা অর্থাৎ যে সময়টায় তিনি মুসলিমদের প্রথম খলিফা হলেন তিনি হলেন খালিফা তো রসুল ইল্লাহ বা রসুল্লাহ সাল্লা পরবর্তী প্রতিনিধি এবং কেন সেই শেষের দিকে সময় নিয়ে আলোচনা বেশি সময় ধরে করা হচ্ছে এর উত্তর হচ্ছে যে যদি প্রথম দিকে আলোচনার দিকে আমরা যাই আবু অক রাস্তিত্বিক রাজিদুলান্নর জীবনী রসুল উল্লাহল ইসলামের জীবনী আলোচনার মধ্যে ওতপ্রোতভাবে জড়িত রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের সিরাতের প্রতিটি ঘটনার সঙ্গে আউবকরতানহুর নাম জড়িত অমর রয়েতানহুর নাম জড়িত কাজেই সেই বিষয়গুলো আমরা অনেক ক্ষেত্রেই দীর্ঘায়িত করা জরুরি মনে করছি না বরং প্রাসঙ্গিক ক্ষেত্রে আমরা ইসলামের সিরা দেখলেই আবকর রহতলানহর ভূমিকাও সেখানে চলে আসবে একটু আগে শুরুতে যে কথাগুলো আমরা বলছিলাম অর্থাৎ যখন কোনো ব্যক্তি মহোযোগের সঙ্গে আউবকর আসদ্দিক রাইতানহুর জীবনী অধ্যয়ন করবেন তাকে মুক্ত হয়ে যেতে হয় অভিভূত হতে হয় যে একজন শায়খ তিনি বলছিলেন আউ বকর আসিক রয়েতান্ন ব্যক্তিত্ব এতটাই অসাধারণ যখনই কোনো একটা নেক আমলের তালিকা বা লিস্ট তৈরি করা হয় সেই তালিকাগুলোতে আমরা দেখতে পাই আউ্বক রয়েতানহুর নাম সবার উপরে চলে আসে যে ধরনের তালিকায় আমরা করার চেষ্টা করি না কেন প্রতিটি তালিকায় প্রথম নামটি যেই ব্যক্তির আসে তিনি হচ্ছেন আউ বকর আস্তিক রাজিদুলানহ তিনি হচ্ছেন প্রথম মুসলমানদের একজন বা প্রথম মুসলিম তিনি হচ্ছেন মুসলিমদের প্রথম খলিফা রসুল্ল সাল্লি সাল্লামের পরবর্তী মুসলিমদের নেতা হিজরতের সময় তিনিই ছিলেন রসদুল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গে একমাত্র ব্যক্তি আবু অক রাইহ্ন তিনি সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন যারা একেবারে শুরুতে ইসলামের স্বীকৃতি দিয়েছেন এবং রসদুল্লাহ সাল্লাম তার ইমানকে অতি উৎকৃষ্ট বলে অভিহিত করেছেন রসদুল্ল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন পুরো উম্মার ইমানের চাইতে এক আবু অকর সিক রাইতুল্লাহুর ইমান বেশি শুধু তাই নয় যে সমস্ত বিষয়গুলোকে আমরা সাধারণ বিষয় বলে মনে করে থাকি বা বড় বড় আমলের তুলনায় কিছুটা ছোট বলে মনে হয় সেই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রেও দেখা যায় যেই ব্যক্তি সবার থেকে এগিয়ে থাকেন তিনি হচ্ছেন আউ ও কোরসিদ্দিক রাজি উত্তনহম এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি সদুল্লাহ সাল্লা ইসলাম তিনি সাহাবাদকে নিয়ে মসজিদে বসেছিলেন ফজর সোলাতের পরবর্তী সময়ের ঘটনা তিনি সাহাবা রাজিতুল্লুমদের দিকে ফিরে তাকিয়ে বললেন সোলাতের পরে যে তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছ আউ্বাসদিক রাজিউ আলহু বললেন আমি রেখেছি তোমাদের মধ্যে কে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো আউ অকুর স্মৃতিক্রাইতান্ত বললেন আমি গিয়েছি কে জানাজা পড়েছ আউ বকুর বললেন আমি পড়েছি তোমাদের মধ্যে আজকের দিনে কে সাদাকা করেছো আউ বকুর বললেন আমি করেছি লক্ষণীয় হচ্ছে এই সময়টা হচ্ছে ফজর সেলাতের পর অর্থাৎ অধিকাংশ মানুষের দিনের শুরুর প্রথম কাজটি হচ্ছে অনেক ক্ষেত্রে যে ফজরের সালাতে অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের দিন শুরু করি সেই ক্ষেত্রে রাসুল্লাহাম প্রশ্ন করছেন যে তোমাদের মাঝে আজকে কে রোজা রেখেছ কে দেখতে গিয়েছ কে জানাজা পড়েছে এবং কে সদাকা এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরে একমাত্র যে ব্যক্তির হাত উপরে থেকে উঠছিল বা যিনি জবাব দিচ্ছিলেন তিনি হচ্ছেন আবু অক রাজনীতিক রাজিয়াল আনহ অন্যরা যেখানে বলতে পারতেন যে আসলে এই সময়টা তো আমরা মাত্র আমাদের দিন শুরু করলাম এর মধ্যে কিভাবে আমরা এতগুলো ভালো কাজ করতে পারি আবুবুরস্তিদিক রাইতানহু তিনি বললেন যে আমি শুনেছিলাম বা আমি জানতাম যে আব্দুর রহমান বিনাউফ তিনি অসুস্থ তাই মসজিদে আসার আগে আমি তাকে দেখতে গিয়েছিলাম তোমাদের মধ্যে কি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো আবুকুর সিদ্দিক রাতলানহু তিনি দেখতে গিয়েছেন একইভাবে তিনি ফজর সোলাতে অংশগ্রহণ করার পূর্বেই একটি জনাজর সোলাতে অংশগ্রহণ করেছেন সাদাকা করেছেন এবং তিনি সেই দিনে ছিলেন রোজা রাখা অবস্থায় কাজ এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরে যে ব্যক্তি জবাব দিচ্ছিলেন তিনি হচ্ছেন আবুকুর সিদ্দিক রাতিরতুল্লানহ রসুল্লা সাল্লাই তিনি বললেন এতগুলো আমল যদি কোনো একজন ব্যক্তির মধ্যে সন্নিবিষ্ট হয় তাহলে নিশ্চিতভাবে সেই ব্যক্তি জান্নাতে যাবে কাজেই যে কোনো ধরনের তালিকা আমরা প্রস্তুত করার চেষ্টা করি না কেন প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যায় যে যে ব্যক্তির নাম সবার সামনে চলে আসে যিনি সকলের অগ্রগামী তিনি হচ্ছেন আউকর সিদ্দিক রাজিদুল্লানহ আলি ইবনে আবি তালিব রাজিদুল্লানহ তিনি বলেছিলেন তিনি হচ্ছেন প্রথম হুয়া আলীর রাজিত উল্লাহ তিনি আরও বলেছেন যে যখনই আমরা কোনো বিষয়ে তার সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করতাম সকল ক্ষেত্রেই তিনি আমাদের থেকে এগিয়ে থাকতেন সোহাবর রাজি উল্লান তারা একে অপরের সঙ্গে এই ধরনের ভালো কাজে প্রতিযোগিতা করার চেষ্টা করতেন এবং বাস্তবে একটি ঘটনা থেকে আমরা দেখতে পাই যে অমর রাজিদুল্লাহ তিনি আউবুক রাসিদ্দির কায়ত সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করতেন ভালো কাজে তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন আল্লাহর রাস্তায় অর্থ দান করার ক্ষেত্রে একটি ঘটনায় অমর রাজিদুল্লাহ তিনি তার পুরো সম্পত্তির অর্ধেক দান করলেন এবং তিনি এরপর ধারণা করলেন যে এই ক্ষেত্রে হয়তো তিনি আবুকুরা সিদ্দিককে পরাজিত করতে পারবেন তিনি অর্থেক সম্পত্তি দান করে এসে দেখেন আবু কোরআ সিদ্দিক রাইতুলানু তার পুরো সম্পত্তি হান্ড্রেড পারসেন্ট আলাসুভতলা রাস্তায় দান করেছেন এবং তখন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ আবর সিদ্দিক রাইতুলানহ তিনি জবাব দিয়ে বলেছিলেন আল্লাহ এবং তার রাসুলকে আমার পরিবারের জন্য রেখে এসেছি এ ভালো কাজে প্রতিযোগিতা করা নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করা এই ধরনের প্রতিযোগিতাকে ইসলাম উৎসাহিত করে এবং এটা সবসময়ই উত্তম আমরা সাধারণ মানুষেরা দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করি দুনিয়া কামাই করার ক্ষেত্রে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি অথচ আখিরাতের বিষয়গুলোর ক্ষেত্রে আমরা ঢিলেমেয়ে করি প্রতিযোগিতার কোনো বিষয় আমাদের মধ্যে দেখা যায় না অথচ যখন দুনিয়ার প্রসঙ্গে আসত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সেখানে হাদিসে বলেছেন অর্থাৎ আল্লাহ ভয় রাখো তাকু রাখো এবং দুনিয়ার যে বিষয়গুলো আসবে সেগুলোকে সহজভাবে গ্রহণ করো এবং অন্য একটি হাজি সে রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি বলেছেন রুহুল কুজ বা পবিত্র রুহ জিব্রেইল আমাকে অনুপ্রেরণা দিয়েছেন বা আমাকে জানিয়েছেন কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না তার পূর্ণ রিজিক প্রাপ্ত হবে এর আগে কখনো এসে মরবে না অর্থাৎ দুনিয়ার বিষয়গুলো যখন এসেছে রসদুল্লাহ সাল্লাহ আসলাম তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন সেগুলোকে শান্ত ধীরস্থিরভাবে গ্রহণ করার জন্য সহজভাবে গ্রহণ করার জন্য দুনিয়াকে সহজভাবে গ্রহণ করার অর্থ হিসেবে দুর্ভাগ্যজনকভাবে অনেকে বুঝে থাকেন যে অলসতা বা নিষ্ক্রিয়তা এটা আসলে সঠিক অর্থ নয় বরং সাহাবরাই তালুমের ক্ষেত্রে আমরা দেখলে দেখতে পাই যে তারা দুনিয়ার উপরে প্রত্যেকটি বিষয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন অথচ এই দুনিয়ার জীবন তাদের ক্ষেত্রে ছিল সবচেয়ে কর্মবস্তময় জীবন তাদের দিন রাতের ব্যস্ততা ছিল আখিরাত কেন্দ্রিক এবং আখিরাত অর্জন করতে গিয়ে প্রাসঙ্গিকভাবে এই দুনিয়ার বুকেও তারা তাদের সবচেয়ে প্রোডাক্টিভ জীবন কাটিয়েছেন দুনিয়ার বিপরীতে আখিরাতির বিষয়গুলো অর্জন করার ক্ষেত্রে প্রতিযোগিতা অবলম্বন করার ক্ষেত্রে আলোচফহাতলা কোরআনে যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলোর দিকে যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পাই আলোসোফাতলা ব্যবহার করেছেন সিকো সু ইউ স্যার ইউ না ফিল খাই سَارِعُوا إلى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ أنطرى سبحانه وتعالى بيقولت: وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ أنطرى سبحانه وتعالى অন্যত্র আল্লাহ সুত বলেছেন যে এই সমস্ত ব্যক্তিরা ছিল ভালো কাজে সৎ কাজে ক্ষীপ্র গতি সম্পন্ন তারা আমাকে ডাকত ভীত বিনয় অবস্থায় আখিরাতের বিষয়গুলো সম্পর্কে আল্লাহ সুহামতুল্লাহ বলেছেন এই সমস্ত বিষয়ে ব্যক্তিদেরকে প্রতিযোগিতা করা উচিত কাদের যখন আখিরাতের প্রসঙ্গ আসবে তখন সেই বিষয়ে আমরা সেই বিষয়ে আমাদের প্রতিযোগিতা প্রয়োজন প্রতিযোগিতা করার জন্য আখিরাত হচ্ছে উপযুক্ত বিষয়গুলোর মধ্যে একটি এবং এটা করার মাধ্যমেই আমরা আমাদের জন্য নির্ধারিত সেই তান্নাতের স্থানটি অর্জন করতে পারি আবুকুরা স্মৃতি ক্রাই ব্যাপারে লক্ষণীয় বিষয় হচ্ছে যে তিনি প্রতিটি বিষয়ে প্রথম হতেন এবং এটা কখনোই মনে হয়নি যে আউ্ব সৃতিক্রাইতলানু তিনি বাকিদের সঙ্গে প্রতিযোগিতা করার মাধ্যমে প্রথম স্থানটি অর্জন করছেন বরং তার জন্য এই বিষয়টি ছিল খুবই সহজ এবং স্বাভাবিক একটি বিষয় অন্যেরা তার সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করতেন অমর রাইতলান্ন তিনি তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন আলীর এতলাের সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করতেন অথচ আউ্বক রাইতলান্ন তিনি এমনভাবে এটা করতেন যেন তিনি একা এই আমলটি করছেন অর্থাৎ তিনি একাকে জীবনযাপন করলেও এই সমস্ত কাজগুলো তিনি করতেন এটাই ছিল তার সহজাত পথ এবং পদ্ধতি কাজেই কবির ভাষায় এই বিষয়গুলোকে এভাবে বলা হয় যে কীভাবে তোমার সাথে আমি প্রতিযোগিতা করি হে প্রিয় দৌড়িয়ে ছুটে গিয়ে দেখি হেঁটেই তুমি প্রথম যদিও তোমাকে দেখায় শান্ত ধীর এবং স্থির কাজেই আরও একবার আমরা মনে করি যে আবুক রাস্তিক রায়তুলান্নর এই পুরো সিরিজটি আলোচনা শুরু করার জন্য সর্বোৎকৃষ্ট শিরোনাম হচ্ছে আলী ইবনে আবিত আলিব রায়তুল্লানুর সেই ইউকি হুয়া সব্বাকি নিয়েছিলেন প্রথম আবহাওয়ার স্থিতিক্রায় তাহার পুরো জীবন আলোচনা করলে যে কোনো একজন ব্যক্তির মধ্যে এই প্রশ্ন থেকে ওঠা স্বাভাবিক যে কীভাবে তিনি এত এত বিষয় অর্জন করলেন মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের অনেক সীমাবদ্ধতা থাকে আমাদের বয়সের বিষয় থাকে মানসিক দক্ষতা ক্ষমতার বিষয় থাকে দৈহিক শক্তির বিষয় থাকে কিন্তু আবহাওয়ার স্থিতির ক্রেতা দিকে তাকালে মনে হয় যে তিনি যেন এই সমস্ত সকল ধরনের মানবীয় বাধাকে অতিক্রম করে প্রত্যেকটি বিষয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন প্রচলিত ভাষায় বলতে গেলে বলতে হয় যে আবক রায়ু সমস্ত ধরনের অদৃশ্য কাচের দেওয়ালকে ভেঙে সামনে এগিয়ে গিয়েছেন তিনি সমস্ত গ্লাস গ্লাসিলিং কে ভেঙে উঠে গিয়েছেন সবার থেকে কিভাবে তিনি এগুলো অর্জন করলেন এই সিরিজে আমরা অক রায় তানহুর জীবনে আলোচনা প্রসঙ্গে সেই বিষয়গুলো গভীরভাবে দেখার চেষ্টা করব। তার ব্যক্তিত্বের গভীরেও আমরা প্রবেশ করার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অবকর আর স্মৃতি ইকরাইত এমন একটি স্পষ্ট চিত্র আমাদের সামনে নিয়ে আসা যেন তিনি আমাদের মনের ভিতরে বসবাস করছেন যেন তিনি আমাদের সাথেই আছেন আমরাও তার সঙ্গে বসবাস করছি ভেতর থেকে আবু বকর সদিক রেসুমকে দেখার চেষ্টা করা তিনি কেমন ছিলেন এবং তার কাজগুলো সম্পর্কে সাহাবর আদিতালহম তারা ইতিহাসের অন্যান্য কোনো তথাকথিত মহজ ব্যক্তিত্বের মতো নয় যাদের জীবনে কিছু ভালো দিক থাকে আবার কিছু দিক থাকে মন্দর বরং আমরা সাহাবর আদালের জীবনে যতই গভীরে যাই না কেন তাদেরকে আমরা উৎকৃষ্টতার একটি মানদণ্ড হিসেবে দেখতে পাই এবং তাদের মধ্যে থেকে সবার উপরে যিনি আছেন তিনি হচ্ছেন আউব কোরআদ্দিক হজিৎ ইবনে আব্বাস তিনি বলেছেন কানা খাইরান কুল্লা অর্থাৎ আবুকুরত্ন সব কিছুই ছিল উত্তম সব কিছুই ছিল ভালো ব্যক্তিত্বর দিক থেকে আমরা দেখতে পাই যে আবু কোরআদ্দিক রাইতাহু তিনি একজন নম্র স্বভাবের ব্যক্তি ছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি একটি হাদিসে আলোচনা করে বলেছেন যে হাদিসটিকে আমরা জুমার খুদ্বাই প্রায়শই শুনে থাকি রসুল্লা সাল্লাম তিনি বলেছেন আরহাম্মি বেউম্মাতি আবু বাকর অর্থাৎ আমার আমার মধ্যে প্রতি সবচেয়ে দয়ালু ব্যক্তি হচ্ছেন আবু বকর আসদ্দিক রাইতলানহম অপরদিকে অমর রয়েতলানহম সম্পর্কে রসুল্লাহলাম তিনি বলেছেন ওয়াসাদাহি অমর অর্থাৎ আল্লাহর দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর মনোভাব সম্পন্ন ব্যক্তি হচ্ছেন অমর রাইতুল আহম সাহাবর রিৎতলানহম তাদের ব্যক্তিত্ব ছিল এক এক ধরনের তাদের মধ্যে বৈচিত্র্যময় ব্যক্তিত্বের সমাবেশ আমরা দেখতে পাই যেমন উসমান রাজু তিনি ছিলেন একজন লজ্জাশীল ব্যক্তি রসুল্লাহ আসলাম বলেছেন যে সর্বাধিক লজ্জাশীল ব্যক্তি হচ্ছেন উসমান সর্বাপেক্ষা বিচক্ষণ বিচারক হচ্ছেন আলীবনে আবু তলিব রাজিতুল্লাহু এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কিতাবের উত্তম তিলাওয়াতকারী ব্যক্তি হচ্ছেন উত্তম পাঠকারী হচ্ছেন ওবাইবন কাত একইভাবে মুওয়াজিবের জাবল সম্পর্কে রসুল্লাহ আসলাম বলেছেন যে তিনি হচ্ছেন হালাল হারাম সম্পর্কে হালাল হারাম সম্পর্কে সবচেয়ে ভালো যিনি জানেন তিনি হচ্ছেন মুয়াজবিন জাবল ফরাইজ সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানান তিনি হচ্ছেন জায়দ ইবন সবেদ এবং একইভাবে হাতিসির শেষ অংশে রসুল ইসলাম বলেছেন যে প্রত্যেক উম্মতের মধ্যে প্রত্যেক জাতির মধ্যে একজন বিশ্বস্ত ব্যক্তি থাকে একজন আমিন থাকে এবং এই উম্মতের আমিন হচ্ছে আবুবাইদে এব নজরাহ রদিউল উত্লান আমাদের এই সিরিজ আলোচনায় সাহাবর্তান হোমের এই বৈচিত্র্যময়ী দিকগুলো আমাদের সামনে উঠে আসবে বিশেষ করে যখনই আমরা আউুবকরকে নিয়ে কথা বলব সবচেয়ে বেশি যার নাম আসবে তিনি হচ্ছেন অমর এবং বিপরীতভাবে দেখা যায় যখন অমরকে নিয়ে আলোচনা করা হয় সেই ক্ষেত্রেও সবচেয়ে বেশি যার নাম চলে আসে তিনি হচ্ছেন আউু বকর আল ইসলালাহম বিভিন্ন ঘটনায় তারা দুইজন এমনভাবে জড়িত যে মনে হয় যেন তারা একটি পাখির দুইটি ডানার মতো মাঝখানে যদি রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আমরা রাখি তাহলে দুই পাশে যে দুইজন ব্যক্তিকে দেখা যায় তারা হচ্ছেন আউুবকর এবং অমর আলীব নাবুতলিবর ইসলামাহম তিনি বলেছেন দখল রসুল্লাহি সাল্লাহ আলিয়াল্লাম মা আগুবাকর ও আমার খারজ রসুল্লাহিসাল্লাহ আলিয়ালাম আগুবাকর বা অমর রাসুদুল্লাহ সাল্লাহ আসলাম আসলেন প্রবেশ করলেন আবু বকর এবং অমরকে সাথে নিয়ে রাসুদুল্লাহ আসলাম বের হয়ে গেলেন আবু বকর এবং উমরকে সাথে নিয়ে যেখানে আবু বকর রসুদ্দিক রাইতানোর ব্যক্তিত্ব প্রতিনিধিত্ব করে নম্রতা দয়ালু এবং সহনশীলতার বিষয়গুলো আল্লাহ সুফহান্তাল্লার দয়ার দিকগুলো অপর অমর ইব নেখাত্তাব রায়তান ও তিনি যেন প্রতিনিধিত্ব করেন আল্লাহ সুফহান তাল্লার কঠোরতার শাস্তির দিকগুলো আমরা জানি যে অমর ইব নেখাত্তাব রায় তিনি ছিলেন যে শৈতানের সঙ্গে ঘটে যাওয়া শয়তানের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক খারাপ বিষয়গুলোর একটি রসুল্লা সাল্লাম তিনি হাদিসে বলেছেন যে শয়তান যদি দেখে কোনো একটি পদ দিয়ে অমর নেতাত্রায় তিনি আসছেন তাহলে শয়তান তাকে এড়িয়ে চলে ভিন্ন পথ অবলম্বন করে কারণ এটা শয়তানের জন্য খারাপ স্মৃতিগুলোকে স্মরণ করিয়ে দেয় অমরের পেছনে শয়তান সময় ব্যয় করার চেষ্টা করলে এটা শয়তানের ব্যর্থতা কাজেই সে তাকে এড়িয়ে চলার চেষ্টা করত কাজে আবকর এবং অমর তারা আসলে দুইজন দুটি ভিন্ন দিকের প্রতিনিধিত্ব করেন উসমানি ইবনি আফমান রাঈতলান্ন তিনি প্রতিনিধিত্ব করেছেন লজ্জাশীলতার আলিবী আবু আলীব রতলানহু তিনি করেছেন একজন লড়াকযোদ্ধার ব্যক্তিত্ব রসুল্লাহ সাল্লা ইসলামের স্ত্রীদের মধ্যে আইসা রাজি ইতালাহা তিনি করেছেন কৌতূহলী ব্যক্তিত্বের তিনি সব সবসময় জানতে চাইতেন প্রশ্ন করতেন এবং বিভিন্ন বিষয়ে তার এই কৌতূহল প্রবণতা এবং প্রশ্ন করার কারণে এই উম্মাতের জন্য বিরাট উপকার সাধিত হয়েছে বিভিন্ন হাদিস আমরা বিভিন্ন হাদিস বোঝা আমাদের জন্য সহজ হয়ে এসেছে এবং সেগুলো থেকে নানা রকমের শিক্ষা আমরা গ্রহণ করতে পারি কাতি আইসা তিনি করতেন একজন কতিহলী ব্যক্তিত্বের এবং যেটা সাধারণত অল্প বয়স্ক মানুষদের মধ্যে দেখা যায় মানুষ সৃষ্টিগতভাবে করতে হল প্রবণ অপরদিকে খালিজা রহনা তার ব্যবহার ছিল অনেকটা পরিণত বা ম্যাচুর বয়সের মানুষদের মতো তিনি ছিলেন রসদুল্লাহ সাল ইসলামের আহ মানসিক শান্তি এবং ভরসার জায়গা সৌলা স্লাস্লামের যখন কোনো মানসিক সাপোর্টের প্রয়োজন হতো তিনি ক্ষেত্রে তার পাশে দিয়েছেন প্রত্যেক সাহাবির ব্যক্তিত্বের এই নিজস্বতা এগুলো আমাদের জন্য বিরাট করে আমাদের এক মানুষের ব্যক্তিত্ব এক এক ধরনের একইভাবে সাহাব ইতাল ব্যক্তিত্বও ছিল বিভিন্ন ধরনের কাজে সেই সমস্ত ব্যক্তিত্ব নিয়েও যখন তারা আল্লাহর দিনকে অনুসরণ করতে পেরেছেন এবং এই দিন পালন করার ক্ষেত্রে একটি শ্রেষ্ঠ প্রজন্মের প্রতিনিধিত্ব করতে পেরেছেন সেটা আমাদেরকে অনেক আশা জাগায় একইভাবে আমরা আমাদের ব্যক্তিত্বের বিভিন্ন ধরনের পার্থক্য সত্য যদি আমরা ইচ্ছা করি তাহলে আল্লাহ সুহামতলার দিনকে আমরা পালন করতে পারব আবুজর গিফার ইরাদিত তিনি ছিলেন একজন একক ব্যক্তি একা একটি একটি বর্ণনা এসেছে আবুজর তিনি ইসলাম গ্রহণ করেছেন একা মুসলিম হয়েছেন একা তিনি মারাও গিয়েছেন একা এবং তাকে বিচারের দিনে হাসরের দিনে ওঠানো হবে একা তিনি বেড়ে উঠেছেন গিফারে যা মক্কার মতো বড়ো কোনো স্থল ছিল না কিংবা মদিনার মতো সেখানে কৃষিকাজ করা হয় এরকম কোনো জনপদ ছিল না সেখানকার মানুষ একটি বিচ্ছিন্ন জনপদের মতো সেখানে তারা বসবাস করত। এবং ওই অঞ্চল দিয়ে যেই সমস্ত কাফেলাগুলো যেত তারা সেগুলোকে লুট করতো এবং এটাই ছিল তাদের জীবিকা আবুজার আল গিফারি খুব স্বাভাবিকভাবে এই সমস্ত খারাপ কাজগুলোকে তিনি ঘৃণা করত ফলে তার অঞ্চলের মানুষদের কাছ থেকে দূরত্ব অবলম্বনের জন্য তিনি তার এলাকা পরিত্যাগ করেন এবং একটি মরুভূমিতে তিনি একাকী বসবাস করতে শুরু করেন তিনি ওই অঞ্চলের প্রথম মুসলিম ছিলেন ইসলাম গ্রহণের পর তাকেই রসুল্লাহ সাল্লাহাম তার এলাকার মানুষদের কাছে প্রেরণ করেন এবং তিনি সফলতা অর্জন করেন একটা সময় তার অঞ্চলের সমস্ত মানুষ ইসলাম কবুল করে নেয় রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি আবুজর আল গিফারির ব্যক্তিত্বের বিশেষ দিকগুলো জানতেন এবং একই সঙ্গে তার সীমাবদ্ধতার দিকগুলো তিনি অবগত ছিলেন রসুলুল্লাহ সাল্লাহাম যে কারণে তাকে স্পষ্টভাবেই বলে দিয়েছিলেন যে কখনোই তুমি কোনো বিষয়ের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিয়ও না যদিও তা দুইজন ব্যক্তির উপরেও হোক না কেন এবং কখনোই কোনো এটিএমের আর্থিক বিষয়ের উপরে তুমি দায়িত্ব নিও না কিছু কিছু বিষয়ে তিনি দক্ষ ছিলেন রাসুল্লাহ আসলাম সেই বিষয়ে তাকে দায়িত্ব দিয়েছেন এবং কিছু কিছু বিষয়ে তার সীমাবদ্ধতা ছিল সেই বিষয়গুলো রাসুল্লাহকে এড়িয়ে চলতে বলেছেন আবু দরদা তিনি ছিলেন একজন আবেদ ব্যক্তি এবং জাহিদ ব্যক্তি তিনি একেবারে সাদা সিধে জীবনযাপন করতেন অপরদিকে আব্দুর রহমান বিনাউফ তিনি ছিলেন একজন মিলিয়নিয়ার বা লাখপতি ব্যক্তি ধোনি সাহাবিব সুহান আল্লাহ কিছু মানুষের ব্যক্তিত্ব এমন রয়েছে যে সম্পদ অর্থসম্পত্তি খুব স্বাভাবিকভাবে তাদের দিকে চতুর্দিক থেকে ছুটে আসে আব্দুর রহমান বিনাউফ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তার দুই হাত ছিল খালি একেবারে রিক্ত হস্তে তিনি মদিনায় হিজরত করে এসেছেন সেই সময়টা তেরসুল্লাহ সাল্লাম মুহাজির সাহাবিদেরকে আনসার সাহাবিদের অধীনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন এবং আনসার সাহাবিরাই মহাজিরদের যাবতীয় খরচ এই বিষয়গুলো তারা দেখছিলেন আনসারদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনিও একজন ধনী সাহাবিদ ছিলেন সাহ ইবনুর রাবি তার সঙ্গে আব্দুর রহমান বিনাউফকে রসুল্লাহ সাল্লুসলাম ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন তিনি আব্দুর রহমান বিনাউফকে বলেছিলেন তুমি যদি চাও তাহলে আমার সমস্ত সম্পত্তিকে আমি দুই ভাগে ভাগ করবো অর্ধেক হবে তোমার এবং অর্ধেক বাকি আমার জন্য থাকবে এমন কি চাইলে আমার দুইজন বিবির মধ্য থেকে দুইজন স্ত্রীর মধ্য থেকে আমি যে কোনো একজনকে তালাক দিয়ে দিব পরবর্তীতে তুমি তাকে স্ত্রী হিসেবে বিয়ে করতে পারো পারস্পরিক ভাতৃত্ব বোধ এবং স্যাক্রিফাইস বা ত্যাগের মাত্রা ছিল এই লেভেলের যেটা অনেক সময় আমরা চিন্তাও করতে পারি না এবং এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে মদিনার যারা আনসার তারা ছিলেন এক অর্থে নতুন মুসলিম ন মুসলিম কিন্তু এর পরেও ইসলামের উপরে খুব বেশি সময় তারা কাটিয়েছেন মুসলিম হিসাবে একটা লম্বা সময় তারা কাটিয়েছেন বিষয়টা এমন ছিল না কিন্তু পরেও ইসলামের এই স্যাক্রিফাইসের বিষয়গুলো ত্যাগের বিষয়গুলো এই আদর্শ তাদের মধ্যে ঠিকই ছিল যে কারণে সয়াদ ইবনুর রাবি তিনি চাচ্ছেন যে সয়াদ ইবনুর রাবি তিনি চাচ্ছিলেন তার সমস্ত বিষয়গুলোকে অর্থেক ভাগ করে দিয়ে বাকি অর্থেক তিনি আব্দুর রহমান বিনাউফকে দান করবেন আব্দুর রহমান বিনাউফ তিনি চাইলেই সেই প্রস্তাবগুলো গ্রহণ করতে পারতেন বাকি অর্থে সেখান থেকে নিয়ে তিনি নিজের কাজে ব্যবহার করতে পারতেন কিন্তু তিনিও ছিলেন সেই রকম উত্তম চরিত্রের অধিকারী একজন ব্যক্তিত্ব যে কারণে তিনি বললেন যে আলসু তোমার সম্পত্তি বারাকা দান করুক তোমার পরিবারে পরিবারে রহম করুন তুমি শুধু আমাকে এতটুকু দেখিয়ে দাও যে মদিনার বাজার কোন দিকে আব্দুর রহমানী ছিলেন তার জন্য তিনি জানেন কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয় এবং কিভাবে সম্পত্তি অর্জন করতে হয় অল্প কিছু পরেই রসুল্লাহ সাল্লাহামের সঙ্গে আব্দুর রহমান বিনাউফের সাক্ষাৎ হয়ে গেল রসুল্লাহ সাল্লাহাম তাকিয়ে দেখলেন যে আব্দুর রহমান বিনাউফ তার চেহারা এক ধরনের হলুদ রঙের পাউডার দেখা যাচ্ছে আব্দুর রহমান বিনাউ তুমি জবাব দিয়ে বললেন আমি তো বিয়ে করেছি মাত্রই বিয়ে করেছি রসুলাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি বিয়ে করেছো মোহরানা কি প্রদান করলে কারণ মক্কা থেকে যখন তুমি আসলে সাহাবার হিজরত করেছেন খালি হাতে তুমি তো দেলিয়া ছিল তিনি বললেন যে আমি মোহরানা হিসেবে স্বর্ণ প্রদান করেছি গোল্ড প্রদান করেছি সুতরাং এতটুকু সময়ের মধ্যে আব্দুর রহমান বিনাউফ এই পরিমাণ সম্পত্তি অর্জন করে ফেলেছেন যে তিনি যে তিনি মোহরানা হিসেবে স্বর্ণ দিয়ে তার বিয়ে সম্পন্ন করেছেন পরবর্তী সময়ের ঘটনা থেকে আমরা দেখি যে এবং আব্দুর রহমানের আরও একটি ঘটনা আমরা দেখতে পাই যে মোদিনায়কবার ঘোষণা দেয়া হলো যে আব্দুর রহমান বিনাউফের যে কাফেলা ব্যবসায়িক কাফেলা সেটা সিরিয়া থেকে আসছে এবং যখন সেই কাফেলা মদিনা শহরে প্রবেশ করছিল মদিনার লোকজন মাটিতে এক ধরনের কম্পন অনুভব করলো অর্থাৎ সেই কাফেলায় উটের সংখ্যা এত বেশি ছিল যে কাফেলা যেদিক দিয়ে যাচ্ছিলো আশেপাশের লোকজন মাটিতে কম্পন অনুভব করছিল যেমন বর্তমানে অনেক সময় আমরা দেখি যে প্যারেড গ্রাউন্ডে যখন সেনাবাহিনী মার্চ করে যায় তখন আশেপাশে যারা বসে থাকেন তার মাটিতে সে কম্পন অনুভব করতে পারে। একই রকমভাবে আব্দুর রহমান বিনাওয়ফির বিশাল কাফেলা যখন সিরিয়া থেকে মালামাল নিয়ে এত এত উঠ মদিনায় প্রবেশ করলো মদিনার মানুষেরা একটি কম্পন অনুভব করতে পেরেছিল কাজে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যদি কেউ সম্পদশালী ব্যক্তি হই তাহলে আমাদের জন্য আব্দুর রহমান জীবনে উদাহরণ রয়েছে তিনি সেই সম্পত্তির নিয়ামতকে কিভাবে আল্লাহর জন্য ব্যবহার করেছিলেন সাহাবার রাজ আলহম তার এক একজন চারিত্রিক দিক দিয়েছিলেন অদ্বিতীয় বৈশিষ্ট্যের অধিকারী একজন আরেকজনের দিক থেকে একজন আরেকজনের দিক থেকে ভিন্ন কিন্তু এই ধরনের মানসিক গঠনের ভিন্নতা বিভিন্ন রকমের অর্থনৈতিক অবস্থান সত্ত্বেও প্রজন্ম হিসেবে তারা এই মানব জাতির শ্রেষ্ঠ প্রজন্মের প্রতিনিধিত্ব করেছেন আব্দুর রহমান বিন আউফ তিনি এতটাই সম্পদশালী হয়েছিলেন যখন তিনি মৃত্যুবরণ করলেন তিনি তার সম্পত্তি তার পরিবারের মধ্যে বন্টন করে দিলেন কিন্তু সম্পত্তির পরিমাণ এত বেশি ছিল যে আরও সম্পত্তি থেকে গেল তখন তিনি অসিরত করে গেলেন যে এই সমস্ত সম্পত্তি আমি সমস্ত মুসলিমদের মাঝে বন্টন করে যেতে চাই সেই সমস্ত মুসলিমদের জন্য যারা ছিলেন বদরি সাহাবি বদরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এখনও যারা জীবিত রয়েছেন তাদের জন্য উসমানি ইবিন আফমান রেত তিনিও বদরের যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন যদিও তিনি তার স্ত্রীর অসুস্থতার কারণে সরাসরি অংশগ্রহণ করতে পারেননি কিন্তু রাসুল্লাহ ইসলাম তিনি বৈধ অজোরের কারণে তাকেও বদরী সাহাবিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছেন এবং সেই সময় উসমান ইবিন আফফা তিনি নিজেও একজন বিশিষ্ট ধনী সাহাবি উসমান গনি তিনিও মুসলিমদের খলিফ সেই সময় তিনি মুসলিমদের খলিফা ছিলেন এরপরও তিনি আব্দুর রহমান বিন আওয়ফের দেওয়া সেই সম্পত্তির অংশটিকে গ্রহণ করলেন এবং তখন তিনি বলেছিলেন আব্দুর রহমান বিনাওয়ফের এই সম্পত্তি হচ্ছে সম্পূর্ণ হালাল হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং হালাল কাজে কী করে আমি আল্লাহর দেওয়া এই মূল্যবান উপহারকে ফেরত দিতে পারি কারণ এই সম্পত্তির মধ্যে বারাক্কা রয়েছে যদিও উসমান নিজে সম্পদশালী ব্যক্তি ছিলেন এরপরেও তিনি আব্দুর রহমান বিনাওয়ের দেওয়া সেই অংশটি প্রত্যাখ্যান করেননি কারণ সেটা ছিল সম্পূর্ণ হালাল উপার্জন এবং যেই হালাল উপার্জনের মধ্যে বারাকা থাকে সাহাবরত আলম সম্পর্কে বিস্তারিতভাবে জানা এবং শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য জরুরি আমরা অনেক সময় মনে করি যে আসলে আমরা কি তাদের মতো হতে পারবো কারণ আমাদের স্তর ইমানের স্তর এবং তাদের ইমানের স্তর তো এক রকম নয় এটা নিশ্চিত যে একেবারে এক্সাক্টলি আবুবাহ আসিদিক্রাই তেলানো কখনোই হতে পারবো না তিনি একজনই আমরা এক্সাক্টলি কখনো একবারে হুবহু ওমর ইব্দুল খাত্তাব আমরা কখনোই হতে পারবো না তিনি আবুবাহর একজনই হন ওমর একজনই হয়ে থাকেন কিন্তু এটা আমাদের আমাদেরকে করতে হবে যে সমস্ত কাজ তারা করেছেন যে পথ তারা অনুসরণ করেছেন সেই পথে আমাদেরকে চলতে হবে তাদেরকে আমাদের কপি করতে হবে অনুসরণ করতে হবে তাদের কাজগুলোকে আমাদের নকল করতে হবে যদিও গুণগত মানের দিক থেকে তারা এগিয়ে থাকবেন আমরা আমাদের কমতি থাকবে কিন্তু এর পরেও তাদের মত এবং পথের বাইরে গিয়ে অন্য কোনো মত এবং পথ অনুসরণ করার কোনো সুযোগ আমাদের নেই যে কারণে আলসুফতাল্লাহ কোরআনে তিনি বলেছেন কামা আমানা নাস। লোকেরা তোমরা ইমান আনো সেই সমস্ত লোকেদের মতো সাহাবর আলমদের মতো কাজে আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আলিম হয়ে থাকেন তাহলে তার জন্য উদাহরণ রয়েছে মুয়াজিবাজের জীবন থেকে আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মুজাহিদ হয়ে থাকেন তাহলে তার জন্য উদাহরণ রয়েছে খালিদ বিনওয়ালিদের জীবনী থেকে একইভাবে আমাদের বন্দের জন্য পরামর্শ থাকবে যে তারা নারী সাহাবিদের জীবনী সাহাবিয়াতের জীবনী বা উমাহাতুল মিনীন ওমিনদের যারা মা তাদের জীবনী যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি সেখান থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ খুঁজে পাবো এবারে আমরা অবকরাস জীবনের পাঁচটি বিশেষ ঘটনার দিকে দেখার চেষ্টা করব এই ঘটনাগুলো এককভাবে আবকরের চালানোর শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে খুব স্বাভাবিকভাবে অবকরের জীবনে আলোচনা করতে গেলে তার জীবনের সম্পূর্ণ চিত্র প্রতিটি ঘটনা প্রত্যেকটা দিন অর্থাৎ বছরে তিনশো পঁয়ষট্টি দিন এটা উল্লেখ করা সম্ভব নয় বরং সেই ঘটনাগুলি সামনে আসবে যেগুলো আমাদের সামনে তুলে ধরবে অবকর কে ছিলেন কিছু কিছু ঘটনা হতে পারে মাত্র কয়েক সেকেন্ডের ঘটনা আবার কিছু ঘটনা লম্বা সময় ব্যাপী ঘটে যাওয়া কিছু ঘটনা মানুষ হিসেবে আমরা যে সাধারণ জীবনযাপন করি সেখানে আমাদের অধিকাংশ দিনেই কোনো বিশেষ ঘটনা ঘটে না সাধারণভাবে গর্বরতাভাবে আমাদের এই দিনগুলো চলে যায় কিন্তু সেই সমস্ত দিনেও কখনো কখনও এমন কিছু মুহূর্ত আসে এমন কিছু সময় আসে একটি ছোট ঘটনা আমার পুরো জীবনকে বদলে দিতে পারে যেটাকে আরবিতে বলা হয়ে থাকে মাওয়াকিফ মাওয়িফ এ শব্দ যদি আমরা আক্ষরিক কোনো বাদ করি তাহলে এটাকে আমরা বলতে পারি স্ট্যান্ডিং পয়েন্ট বা কোনো একটি বিষয়ে নেওয়া অবস্থান সেটা হতে পারে কয়েক সেকেন্ডের কিন্তু অতটুকু ঘটনা আমার সমস্ত জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট এবং সেই ঘটনাগুলোই সেই সংকটময় মুহূর্তগুলোই প্রকাশ করে দেয় যে আসলে আমার ব্যক্তিত্ব কেমন একজন ব্যক্তিকে আমরা হয়তো বছরের পর বছর ধরে চিনি কিন্তু কোনো একটা সময়ে ছোট একটা ঘটনার কারণে আমরা বলি যে আজকে আমি তোমাকে চিনলাম যে তুমি কে সেই মুহূর্তগুলোতে আসলে একজন মানুষের ব্যক্তিত্ব প্রকাশ হয়ে যায় আল্লাহ তিনি আমাদেরকে এই ধরনের কিছু সামনে নিয়ে আসেন এবং সেই পরিস্থিতিতে পরীক্ষা করেন এই ধরনের কিছু মুহূর্ত আবরের স্থিতি প্রায় জীবনেও ঘটেছিল এবং সেই মুহূর্তগুলোতে আবুকর তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে নিজের শ্রেষ্ঠত্বকে উপস্থাপন করেছেন একটা মুহূর্ত এমন হতে পারে যেটা এত মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে যে কারণ আমরা হাদিসেও দেখতে পাই রসুকুল্লা সাল্লাহ ইসলাম তিনি বলেছেন যে কোনো একজন ব্যক্তি হয়তো কিছু না ভেবেই একটা শব্দ উচ্চারণ করে কিন্তু এই একটা শব্দই তা আল্লাহ সুহাম্মাল আল্লাহর এতটা নৈকট্য দান করে যে সেই জাননাথে দাখিল হয়ে যায় আবার কখনও কোনো একজন ব্যক্তি হয়তো কিছু না ভেবেই এমন একটা কথা বলে ফেলে এই একটা শব্দই আল্লাহ সুহাম্মাল্লাহর এতটা অসন্তুষ্টি উদ্রেক করে আল্লাহ সুহাম্মতাল্লাহর সঙ্গে তার এত দূরত্ব সৃষ্টি হয়ে যায় যে আল্লাহ সুহাম্মকে তাকে যে আল্লাহ সুহাম্মলা তাকে জাহান্ন নামের সত্তর বছরের দূরত্বে নিক্ষেপ করে ছুড়ে ফেলেন প্রত্যেক মানুষের জীবনে এই ধরনের মুহূর্ত আসে সুযোগ আসে কিন্তু সেগুলোকে আমরা অনেক সময় মূল্যায়ন না করে হেলায় হারিয়ে ফেলি আউকরের জীবনের দিকে যদি আমরা দেখি তাহলে এই ধরনের অনেক মহাকিফ আমাদের চোখে পড়ে তার মধ্যে পাঁচটি বিশেষভাবে উল্লেখযোগ্য এক নম্বর হচ্ছে তার ইসলাম গ্রহণ অন্যান্য সকলের ক্ষেত্রে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমন একটা মুহূর্ত ছিল যে যখন তারা তৃতীয়বার ভেবেছেন কিছুটা দ্বিধাতন্দ্বের মুখ কিছুটা দ্বিধাতন্দ্বের আহ মুখোমুখি হয়েছেন যে ইসলাম গ্রহণ করব বা এর জন্য যে সমস্ত পরিস্থিতিগুলো আমাকে ফেস করতে হবে ইত্যাদি ইত্যাদি কিছুটা ভেবে তারা ইসলাম গ্রহণ করেছেন কিন্তু ব্যতিক্রম একমাত্র আউবক রাসিদ্দিক রহিত যখনই তার কাছে ইসলামের বার্তা এসেছে রসউল্লাহ ইসলাম তাকে তাকে নবী সাহেব আল্লাহ সুবাহ প্রেরণ করেছেন আউবক রাসিদ্দিক দ্বিতীয়বার না ভেবে মুহূর্তের মধ্যে সেখানে সাক্ষ্য দিয়েছেন আসঈদ উল্লাহ ইহা ইহ ও সৈয়দ মুহম্মদ ও রসউুল্ল অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ নেই এবং ইসলাম গ্রহণের ক্ষেত্রে অন্যরা এরকম দ্বিধাদন্দের কিছু মুহূর্তের সম্মুখীন হয়েছেন কিন্তু আহ বকর দ্বিতীয়বার এটা নিয়ে ভাবেননি বিষয়টা এমন নয় যে আবু বকর ইতালু খুব এমন মনের অধিকারী ছিলেন যে কিছু ছেলে ভয়ানো কথা বলেই তাকে যে কোনো মুহূর্তে তার মন পরিবর্তন হয়ে যেত বরং বিভিন্ন ঘটনা প্রমাণ করবে যা অবকর ছিলেন তার চারিত্রিক কোমলতা নম্রতা সত্ত্বেও সবচেয়ে দৃঢ় মনোভাব সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিদের মধ্যে একজন সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তিনি কখনোই এমন ছিলেন না যে তিনি বারবার সিদ্ধান্ত বদল করবেন এবং এটা স্পষ্ট হয়ে যায় যখন তিনি খলিফা হন একাধিক ঘটনায় সেখানে অন্যান্য সাহাবিদের মতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে মানসিকভাবে অটল থাকার ক্ষমতা তার মধ্যে ছিল এবং পরবর্তীতে দেখা যেত যে তিনি শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছেন কাজে আউ বকরের ব্যক্তিত্ব এমন ছিল না যে কোনো কথা বলে খুব সহজেই তাকে পুটিয়ে যখন তিনি ইসলাম কবুল করলেন তিনি কি গ্রহণ করতে যাচ্ছেন এবং এর ফলে তাকে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে কিন্তু এরপরেও কেন তিনি দ্বিতীয়বার ভাবলেন না ইসলাম গ্রহণ সম্পর্কে মুহূর্তের মধ্যেই তিনি কিভাবে কালেমা সাক্ষ্যদান করলেন সেই বিষয়ে বিস্তারিত আসবে ইনশাল্লাহ তালা আমাদের দ্বিতীয় পর্বে যখন আমরা অবকরের ইসলাম গ্রহণ সম্পর্কে আলোচনা করব এটাই হচ্ছে প্রথম যা যাকে অনন্য সাধারণ করেছিল দ্বিতীয় ঘটনা হচ্ছে আলি ইসরাব আল মিরাজের ঘটনা আলি ইসরাব আল মিরাজ সেই সম্পর্কে আমরা জানি যে রাসুল্লাহ ইসলাম যখন তিনি এই অসাধারণ যাত্রাটি তার মাধ্যমে সম্পূর্ণ হলো কুরাইশের যারা কাফের ব্যক্তি ছিল যারা জড়বাদী বস্তুবাদী মানসিকতা রাখতো যে আমরা শুধুমাত্র চোখে যা দেখলাম সেটাকেই বাস্তব বলে বিশ্বাস করি কানে যা শুনলাম বা স্পর্শ করলাম এর বাইরে আমরা কোনো থেকে বিশ্বাস করি না এই ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা তারা আল ইসরাউ আল মেয়েরাজকে নিয়ে ঠাট্টাউ করা মজা করা কৌতুক করা শুরু করলো তারা ভাবলো যে এইবারে আমরা একটি সুযোগ পেয়েছি যে এই ঘটনার মাধ্যমে আমরা ইসলামকে মিথ্যা প্রমাণ করার সুযোগ গ্রহণ করব। এবং মুসলিমরা খুব শীঘ্রই তাদের ভুল থেকে বের হয়ে আসবে ইত্যাদি ইত্যাদি আবু জেহেল সে খুবই খুশি হয়ে গেল এবং সে দ্রুত আউবক্করের কাছে দৌড়িয়ে আসলো এবং এসে বললো যে তুমি কি শুনেছ তোমার বন্ধু কি বলেছে সে বলেছে যে তিনি নাকি এক রাত্রেই জেরুজালেম গিয়ে আবার সেই রাত্রেই ফেরত এসেছেন যেটা তৎকালীন সময়ে সেখান থেকে প্রায় এক মাসের বেশি সময় লেগে যেত যাত্রা করে আবার ফেরত আসতে সেটা নসুল ইসলাম এক রাত্রে গিয়ে আবার ফেরত এসেছেন আবু চেহাল ভেবেছিল যে এই অবিশ্বাস্য খবর শুনে আউুবকর সিদ্দিকের রিমান নরে উঠবে এবং হয়তো তিনি বলবেন যে না এটা কখনোই সত্যি হতে পারে না যে আমি কি এরকম একটা কথা এরকম কথা যে ব্যক্তি বলে তার কথায় বিশ্বাস করে ইমা নেছি হয়তো এই ধরনের কিছু একটা তিনি বলবেন কিন্তু আবর কোন ব্যক্তিত্ব ছিলেন না যে যাকে খুব সহজে ধোকা দেওয়া যায় যেহেতু যেই ব্যক্তি তার সামনে সংবাদ নিয়ে এসেছে সেই ব্যক্তি হচ্ছে আবু জেহেল যে কুফারদের প্রতিনিধিত্ব করছে কাজে আউবকর শুধুমাত্র তার চেহারা দেখে তার ফেস ভ্যালুতে কোন বক্তব্য গ্রহণ করতে পারছিলেন না আবার এমন একটা কথাও তিনি উড়িয়ে দিতে পারছেন না যেটা বলা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ তিনি বলেছেন সেই মুহূর্তে আউ বকর খুবই সংক্ষিপ্ত একটি বাক্য বললেন আউুবকর বললেন যদি তিনি এটা বলে থাকেন দুটি যদি রসুল্লাহাম তিনি এই কথা বলে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য আউবকর এই বক্তব্য খুবই সংক্ষিপ্ত কিংব কিন্তু ব্যাপক তাৎপর্যময় এবং এই বক্তব্যের দুইটি অংশ রয়েছে প্রথম অংশ হচ্ছে যে যদি তিনি এই কথা বলে থাকেন যদি রাসুল্লাহ আসলাম তিনি এই কথা বলে থাকেন ফকাত সদাক তাহলে অবশ্যই এটা সত্য এবং এটাই হচ্ছে হাদিসের মানহাজ বা হাদিসের আলিমদের মূলনীতি বা পথ এবং পদ্ধতি কোনো একটি জায়গায় লেখা রয়েছে রসুল্লাম তিনি বলেছেন এতটুকু শুনেই তারা সেটাকে গ্রহণ করতে পারেন না কারণ সেই বর্ণনাটির যে সনদ সেটা দুর্বল হতে পারে কিন্তু বিপরীতে যদি এটা শক্তিশালী দলিলের মাধ্যমে প্রমাণিত হয় অর্থাৎ যদি এটা প্রমাণ হয়ে যায় স্বর্ণদের বিশুদ্ধতার মাধ্যমে যে নিঃসন্দেহে রসুল্লাহাম তিনি এই কথা বলেছেন অথবা এই কর্ম তিনি কিংবেটা তার কাজ বা তিনি এই ধরনের কাজকে অনুমোদন দিয়েছেন তাহলে সেই ক্ষেত্রে আর তৃতীয় কোনো কথা থাকতে পারে না তাহলে সেটাকে আমরা অবশ্যই সত্য বলে গ্রহণ করে থাকি যে কারণে আউুবর রস উদ্দিক বলেছেন যে যদি রসুল্লাহাম তিনি এটাকে বলে থাকেন তাহলে আমিও এটাকে সত্য বলে মেনে নিচ্ছি এই ঘটনায় আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে বর্তমানে অনেক মানুষদের মানসিকতায় দেখা যায় যে নিঃসন্দেহে একটি বিষয় ইসলামের আদেশ হিসেবে হুকুম হিসেবে প্রমাণ হয়ে যাওয়ার পরেও কেন আমরা সেগুলোকে পালন করবো এক্ষেত্রে আমরা নানা রকমের এক্ষেত্রে আমরা অতিরিক্ত কিছু ফায়দা তালাশ করতে থাকি যেমন উদাহরণস্বরূপ কিছু কিছু মানুষ আলোচনা করে থাকে যে সলাটের কিছু স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে যে কোনো একজন ব্যক্তি যদি সলাাত আদায় করে তাহলে তার শরীর সুস্থ থাকবে ইত্যাদি আহ তারা এটাকে ব্যায়ামের সঙ্গে তুলনা করে আবার রোজার মাস আসলে রমাদান মাস আসলে অনেক সময় আমরা দেখি যে রেডিও টিভিতে কিছু ব্যক্তি আলোচনা করেন যে সিএমের স্বাস্থ্যগত উপকারিতা সিএমের ফলে রোজা রাখার কারণে নাকি যে পাকস্থলীর জীবাণু রয়েছে সেগুলো মারা যায় এখন প্রশ্ন হচ্ছে যে পাকস্থলীর জীবাণু মারার জন্য কি কোনো একজন ব্যক্তি রোজা রাখবে বা স্বাস্থ্যগত উপকারিতার কারণে কি কোনো একজন ব্যক্তি সলাত আদায় করবে নাকি এই কারণে সে সোলাত আদায় করবে যে আল্লাহতাল্লাহার ইবাদত এটা এবং রসুল্লাহ সাল্লাহ আসলাম আল্লাহাল্লাহ তারা এইগুলোকে আদেশ করেছেন কাজে এই ধরনের মূলনীতি এই ধরনের পথ এবং পদ্ধতি হতে পারে যে এটা বর্তমান সময়ের একবিংশ শতাব্দীর তথাকথিত পন্ডিতদের বিরুদ্ধে চলে যায় কিন্তু মুসলিমদের জন্য এতটুকুই যথেষ্ট নিঃসন্দেহে যখন কোনো বিষয় এটা প্রমাণিত হয়ে যাবে যে রসুল্লাহাম তিনি এটা বলেছেন বাহানতাল্লাহ সেটা আমাদেরকে আদেশ করেছেন সেক্ষেত্রে আর কোনো দ্বিতীয় কথা থাকতে পারে না আউ তিনি সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন তৃতীয় ঘটনা হচ্ছে যে যখন রসুল্লাহ সাল্লু ইসলাম তিনি মৃত্যুবরণ করলেন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান সেই সময়ের পরিস্থিতিতে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সেখানে অবকর আস্থিত একক শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে এবং মুসলিম ঐতিহাসিকেরা সেই সময়টাকে বর্ণনা করেছেন ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক সংকটময় পরিস্থিতি হিসেবে কেউই মেনে নিতে পারছিলেন না যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আর আমাদের মাঝে নেই তিনি আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছেন উসমান ইবনে আফান রয়েতলানহু তিনি নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখেন তিনি বাইরে বের হচ্ছিলেন না ওমর ইবনুল খাতাব রয়ে ইতলানহু তিনি তার তরবারি কোষমুক্ত করে বলছিলেন যে রসুল্লাহলাম চল্লিশ দিনের জন্য আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন যেভাবে মুসালা সাল্লাম তিনি গিয়েছিলেন কাদেরই তিনি আবার ফেরত আসবেন যে বলবে যে রসুল্লা সাল্লাসলাম করেছেন আমি এখনই তার শিরোচ্ছেদ করে ফেলব কাদেরই তারা এটাকে মেনে নিতে পারছিলেন না বেশিরভাগ তারা মসজিদে অচর ধারায় অস্ত্র বিসর্জন করছিলেন এরকম একটি সংকটময় পরিস্থিতিতে এটাকে মেনে নেওয়া তাদের জন্য সহ্য করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল একমাত্র আউবকর রাসুদ্দিকর রাইত্নান্ন তিনি আল্লাহ রসুল্লাহলামের সবচেয়ে বড় সাথী সবচেয়ে বেশি সময় তিনি যিনি রাসুদুল্লাহসাল্লামের সাথে থেকেছেন এর পরেও তিনিই সেই ব্যক্তি যিনি সেই পরিস্থিতিকে সামাল দিতে পেরেছিলেন এবং বাস্তবতাকে মেনে নিতে বাকিদেরকে আহ্বান করেছিলেন এবং সেই ঘটনা আমাদেরকে আউবকর রাসুদ্দিকর ইউদ্দালাহুর অবিচলতা তার সাবাদ তার ইমান এবং ইয়াকিন সম্পর্কে তার দৃঢ়চিত্র দৃঢ় বিশ্বাস সম্পর্কে আমাদেরকে শিক্ষাদান করে চতুর্থ ঘটনা অগর রাসিদ্দিক রেতাল নোর খলিফা হয়ে যাওয়ার পরের ঘটনা ওসামার বাহিনীর ঘটনা রসুল্লা সাল্লা সাল্লাম তিনি মৃত্যুপরণের কিছু আগে তিনি ওসামা বিন জায়দের নেতৃত্বে একটি বাহিনী প্রস্তুত করেছিলেন রুমান্তের এলাকায় পাঠানোর জন্য এবং সেই সম্পর্কে ওসামাকে বাহিনীর আমির হিসেবে নিযুক্ত করে তাকে দিক নির্দেশনাও দেওয়া হয়েছিল এবং সেই যুদ্ধের কিছু পটভূমি রয়েছে সেই ঘটনা এবং সেই বাহিনীর কিছু পটভূমি রয়েছে সেটা হচ্ছে মৌতার যুদ্ধের সঙ্গে সংঘটিত মৌতার যুদ্ধে আমরা জানি রসুল্লাহলাম তিনি জায়দ বিন হারিসাকে যিনি তার প্রাক্তন দাস ছিলেন একসময়ের আজাদকৃত দাস এবং পালিত পুত্রের বিধান নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত যিনি রসুল্লাহ ইসলামের পালিত পুত্র হিসেবে পরিচিত ছিলেন তাকে রসুল্লাহলাম বাহিনীর আমির হিসেবে নিযুক্ত করেছিলেন এবং সেটা ছিল মুহতার যুদ্ধ ছিল মুসলিমদের সঙ্গে রোমান সাম্রাজ্যের প্রথম মুখোমুখি সংঘর্ষ সেই ক্ষেত্রে রাসুল্লাহ ইসলাম নির্দেশনা দিয়েছিলেন যে প্রথম আমির যদি মারা যায় তাহলে দ্বিতীয় কাকে নিযুক্ত করতে এভাবে তৃতীয় ব্যক্তি পর্যন্ত যদি জায়দ বিন হারিসে মারা যায় তাহলে জাফর বিন আবু তালিম তিনি হবেন তোমাদের আমির যদি জাফর মারা যায় তাহলে আবদুল্ল রাহা তিনি হবেন তোমাদের আমির কারণ সেই সময়টা এতটাই সংকটময় এবং বিপদজনক একটা অভিযান ছিল যে রাসুল্লাহ ইসলাম তিনি বাহিনী পাঠানোর আগেই তিনজন আমির পর নির্ধারণ করে দিয়েছিলেন সেই যুদ্ধে আমরা জানি যে মুসলিমদের সঙ্গে রোমানদের যখন মুখোমুখি সংখ্যা ছিল মুসলিমদের সৈন্য বাহিনী ছিল সর্বসাকুল্যে দুই হাজারের কাছাকাছি অপর দিকে রোমানদের সংখ্যা ছিল প্রায় দুই লক্ষ অনেক অনেক বেশি সেই যুদ্ধে তিনজন উমরা তারা শাহাদ বরণ করে পরবর্তীতে মুসলিমরা খালিদ খালিদ্দিন ওয়ালিদকে তাদের বাহিনীর আমিন হিসেবে নিযুক্ত করে সেখান থেকে ফেরত আসেন ওসমা বিন জায়দ তিনি ছিলেন জায়েদ বিন হারিসার ছেলে রসুল্লা সাল্লাম ওসমা বিন জায়েদকে রোমানদের বিরুদ্ধে পাঠানো দ্বিতীয় অভিযানে আমির হিসেবে নিযুক্ত করলেন এবং তিনি ওসমা বিন জায়েদকে বললেন যে আমি চাই তুমি এই বাহিনী নেতৃত্ব দাও এবং সেই ঘোড়া নিয়ে সেখানে যাও যেখানে তোমার বাবাকে যেখানে তোমার পিতাকে হত্যা করা হয়েছে এবং কিছু বর্ণনা এসেছে যে প্রথম বাহিনীতে ওসামা সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং ঠিক সেই ঘোড়া নিয়েই তিনি ফেরত এসেছিলেন যে ঘোরার উপরে আরোহণ করে থাকা অবস্থায় তার পিতা জায়দ বিন হারিসাকে শহীদ করে দেওয়া হয়েছিল কিন্তু সেই বাহিনীকে বাইরে বের করার আগেই রসুল্লাহলাম অসুস্থতায় আক্রান্ত হন এবং তিনি এই পৃথিবী ত্যাগ করে চলে যান এরকম একটি পরিস্থিতিতে আবু করছি তিনি খলিফা হিসেবে নিযুক্ত হন একদিকে রসুল্লাহসাল্লামের মৃত্যু সেই সংকটময় পরিস্থিতি আরেকদিকে মদিনায় খবর আসতে থাকলো যে বিভিন্ন গোত্র তারা মোর্তাদ হয়ে যাচ্ছে ইসলাম ত্যাগ করছে এবং শুধু তাই নয় তারা মদিনার উপর হামলার পরিকল্পনা করছে যাতে এই একটি পরিস্থিতিতে কি করা যেতে পারে আবকরাইতাল তিনি সাহাবাদের নিয়ে পরামর্শ করলেন সেই সময় অধিকাংশ সাহাবি তারা পরামর্শ দিলেন যে এইরকম একটি সংকটময় পরিস্থিতিতে আমাদের কাছের শত্রু তারা তাদেরকে আগে মোকাবেলা করতে হবে মদিনাকে রক্ষা করতে হবে সেই দূরবর্তী অঞ্চলে রোমানদের বিরুদ্ধে আমাদের এখন বাহিনী পাঠানো উচিত হবে না क्योंकि से आउक स्थिति क्रेतलान्हू एककान ग्रहण कर लें सहर मिधे गए ते प्रश्न करें तुम्हरा कि चाह आल्लाह रसूसा आदेश के लंघन करी रसुल्लासल्लम निर्देश छी बैर बेर काजे तर बी जो मदीनाते शुद्म्री एक जीवित थकि तबुओ सी मदिनार बिरे पाठब ইতিহাস থেকে আমরা জানি শেষ পর্যন্ত আবুকুরা সিদ্দিকরা সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়েছিল এবং সাহাবাহ তারাও তার সেই সিদ্ধান্তকে মূল্যায়ন করেছেন সেই রকম একটি সংকটময় পরিস্থিতিতে যখন বাইরের লোকেরা মুরতাদ হয়ে যাওয়া লোকেরা হামলা করার করেছিল তারা যখন দেখলো যে মুসলিমরা এখন সেই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্যবাহিনী প্রেরণ করছে তারা মদিনা আক্রমণের চিন্তা বাদ দিল কারণ তারা ধরে নিল যে এই অবস্থায় যখন নবী মৃত্যুবরণ করেছেন এই অবস্থায় যখন মুসলিমরা রোমানদের বিরুদ্ধে পাঠানোর মতো বাহিনী বের করতে পারে নিঃসন্দেহে মোদিনাই তাদের সঠিক বলে প্রমাণিত এই সিদ্ধান্ত সমাকে বাহিনীর আমিন হিসেবে রাখা এবং আহ বিরুদ্ধে আব্বকরের অবস্থান যুদ্ধ ঘোষণা সম্পর্কে বিস্তারিত আমাদের মূল আলোচনাতে ধারাবাহিকভাবে ইনশাল তালা আমরা আলোচনা করব এবং আব্বকর স্মৃতি ক্রে ইতলা পঞ্চম মাকিফ বা সিদ্ধান্ত গ্রহণকারী অবস্থান সেটা ছিল মুর্তাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত এই বিষয়গুলো এগুলো হচ্ছে ইতিহাসের বিষয় বা এই বিষয়গুলো আসলে কতটুকু গুরুত্ব রাখে সেই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের বর্তমান বাস্তবতার দিকে একটি দৃষ্টি দেওয়া উচিত বর্তমান সময়ের যারা মুসলিম ইয়াং জেনারেশন বা যারা মুসলিম হিসাবে বড় হচ্ছে বেড়ে উঠছে তারা অধিকাংশ ক্ষেত্রেই নিজেদের আত্মপরিচয় সম্পর্কে তারা জানে না নিজেদের পরিচয় সম্পর্কে তাদের কোনো ধারণা নেই সেটা হোক পশ্চিমা অমুসলিম দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মুসলিমরা কিংবা স্বয়ং মুসলিম ভূমিগুলোতে মুসলিম সংখ্যা প্রধান যে সমস্ত ভূমি রয়েছে সেই সমস্ত ভূমিতে বড় হয়ে ওঠা মুসলিম তরুণ তরুণীরা তাদেরকে যখন আল্লাহ রসুলামের সাহাবা কিংবা নবীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বা কিছু ঘটনা জানতে চাওয়া হয় যে উত্তরগুলো আসে সেগুলো আসলে খুবই হতাশাজনক বিপরীতে যদি কোনো তথাগঠিত সুপারস্টার সেলিব্রিটি ব্যক্তিত্ব বা টিভির যারা নায়ক নায়িকা এইসব এদের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় তারা বিস্তারিত উত্তর প্রদান করতে পারে এই সম্পর্কে তাদের জ্ঞানের কোনো কমতি নেই একজন সাহেব তিনি এ প্রসঙ্গে একটি খুবই দুঃখজনক উদাহরণ তিনি দিয়েছেন তিনি একটি তিনি একটি সেমিনার বা আলোচনায় আলোচনা করছিলেন হাজ্জাজ বিন ইউসুফ আসাক কাফি তার সম্পর্কে হাজাজ বিন ইউসুফ আসাদ কাফি তার সম্পর্কে আমরা জানি যে বনৌমাইয়ার শাসনামলে তিনি ছিলেন একটি শহরের একটি অঞ্চলের গভর্নর এবং ইতিহাসটাকে একজন অত্যাচারী শাসক হিসেবে শনাক্ত করেছে তিনি অনেক তাবিংদেরকে হত্যা করেছেন এই বিষয়গুলো সম্পর্কে ঐতিহাসিক এই ঘটনাগুলো সম্পর্কে আলোচনা হয়েছিল আলোচনা শেষ করার পর শাইখের কাছে একজন ব্যক্তি একজন শাইখের কাছে একজন কিশোর বালক এসে প্রশ্ন করলো যে আমার একটি প্রশ্ন রয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে হাজাজ বিন ইউসুফ বা ইউসুফের সন্তান হাজার কিভাবে নবী ইউসুফ আলাইসালামের সন্তান হওয়ার পর হাজজাজ এত ভয়ঙ্কর আর নৃশংস হতে পারে কীভাবে এই সমস্ত কাজগুলো করতে পারে কোথায় ইউসুফ আলাইসলাম এবং কোথায় হাজ ইউসুফ কাজে খুব সহজে অনুমান করা যাচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে অজ্ঞতার মাত্রা আসলে কোন লেভেলে ছিল কাজে এটা হচ্ছে বাস্তবতা যে আমাদের মুসলিম প্রজন্ম বর্তমানে একটি পরিচয় সংকটে ভুগছে এবং এর জন্য আসলে নতুন প্রজন্মকে দায়ী করার কিছু নেই বরং এর দায় দায়িত্ব হচ্ছে যারা তাদেরকে এই পরিবেশে নিয়ে এসেছে তাদের পরিবারদের দায় দায়িত্ব রয়েছে এবং সিনিয়র মুসলিম যারা বয়োজ্যেষ্ঠ মুসলিম যারা তাদের দায়িত্ব রয়েছে কারণ আমরা আমাদের এই সিস্টেমকে বদলানোর চেষ্টা করিনি যে কারণে নতুন প্রজন্ম তারা এই ধরনের একটি সিস্টেমে বড় হচ্ছে ইতিহাস আলোচনা এটা আমাদের স্কুল কলেজেও হয় কিন্তু কোন ইতিহাস কিছু কিছু মানুষ শুধুমাত্র ইতিহাস বলে বুঝে থাকে যে ১৯৪৭ সাতচল্লিশ থেকে উনিশশো সালে মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো এর আগে পরে কিছু নেই কিছু কিছু ক্ষেত্রে ব্রিটিশদের ভারতবর্ষ শাসনের ইতিহাস আলোচনা করা হয় কিন্তু সেখানেও সেই ইতিহাসকে তাদের চোখে তাদের দৃষ্টি শিভঙ্গিতে ব্যাখ্যা করা হয় আঠারোশো সালের ঘটনা সেখানে উল্লেখ করা হয় যে সেই বিদ্রোহের কারণ নাকি ছিল বন্ধুকে টোটা মুখে কাটতে হতো সেখানে বলা হলো যে এই এটা তৈরি করা হয়েছে গরুর চর্বি দিয়ে ফলে হিন্দুরা খেপে গেল আবার কেউ কেউ বলছে এটা তৈরি করা হচ্ছে শুরুরের চর্বি দিয়ে ফলে মুসলিমরা খেপে গেলো এবং এই কারণেই নাকি আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ সংঘটিত হলো যেটা আমাদের ইতিহাসের আমাদের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে এইগুলোকে এভাবেই লেখা হচ্ছে পুরো এভারেস্টকে না দেখিয়ে শুধুমাত্র এভারেস্টের চূড়ার বরফকে আমাদেরকে দেখানো হচ্ছে অথচ যদিও পুরো এভারেস্ট দেখানো হতো তাহলে আমরা বুঝতে পারতাম উচ্চতা কত হলে সেখানে বরফ চুমতে পারে শোষণ কত বেশি হলে সেখানে বিস্ফোরণ করতে পারে আঠারো সাতান্ন সালের সেই ঘটনার আগেও অনেক ঘটনা ঘটেছে বর্ষকে দারুল হারফ ঘোষণা করা হয়েছে মুসলিমদের একাধিক প্রচেষ্টা ছিল ইংরেজদেরকে বিতরণ করে আবার সেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার আবার আবার এই ভূমিতে শাসন প্রতিষ্ঠা করার তৃতমি শাহাদত বরণ করেছেন সাইদ আহমেদ শহীদ শাহাদ বরণ করেছেন এবং তারও আগে শাহ আব্দুল্লা জিজ দেহলভি তিনি ফত প্রদান করেছেন এই অঞ্চলকে দারুল হার ঘোষণা করে অথচ এই ইতিহাসগুলো আমাদের সামনে কখনোই নিয়ে আসা হয় না বিপরীতে একেবারে শাহাবাদের ইতিহাস বা রসুলস ইসলাম কিংবা ঘটনা সেগুলো তো আরও দূরের কাজেই এটা আমাদের পাঠ্যপুস্তক ব্যবস্থার মধ্যে নেই যে সেখানে আমরা খালিদ বিনওয়ালিদের জীবনই পাবো কিংবা মোসা আসা আলাহিসাল্লাম তাদের সম্পর্কে বিস্তারিত তাদের জীবনের ঘটনাগুলো আমাদের সামনে আসবে কিংবা ওমর ইবনুল খাত্তাবরা ইতালহর জীবন এবং কর্ম বা অবকর স্মৃতিকরা এতলাহর জীবন এবং কর্ম এগুলোকে আমরা পাবো এটা আমরা দেখি না কাজেই শুধুমাত্র তরুণ সমাজকে দোষারোপ করে লাভ নেই বরং আমাদের অবহেলার একটি বড় দায়ভার আমাদের উপর রয়েছে একজন লেখক একবার বলেছিলেন যে যদি তুমি কোনো সমাজকে বা জাতিকে ধ্বংস করে দিতে চাও তাহলে তার মূলকে বিচ্ছিন্ন করে ফেলো তার শেকর থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলো যখন শেকর থেকে একটি গাছ বিচ্ছিন্ন হয়ে যায় সেই গাছের শুকিয়ে মরে যাওয়ার আর কোনো উপায় থাকে না ঠিক একইভাবে যখন আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য থেকে মূল পরিচয় থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমাদের আর কোনো আত্মপরিচয় থাকে না পরিহাসের ভাষায় এর কারণে বলতে হয় যদি এই সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি একজন মুসলিম আরও এ মুসলিম তারা বলবে যে ন মজলিম অর্থাৎ উচ্চারণটা এমনভাবে বিকৃত হয়ে গেছে যে তাদের থেকে তাদের ভাষায় যতটুকুই অনুমোদন আছে আমরা ততটুকুই আমরা মুসলিম নই আমরা হচ্ছে মুসলিম আমরা মুসলিম নই আমরা হচ্ছে মজলিম কাজে এই সমস্ত মজলুম মজলিম থেকে বের হওয়ার জন্য আমাদের উচিত হবে সত্যিকার মুসলিম হিসেবে আমাদের পরিচিতি গড়ে তোলা আমাদের যারা বীর পুরুষ তাদের সম্পর্কে জানা আমাদের যারা আদর্শ তাদের জীবন নিয়ে গবেষণা করা কারণ তারাই হচ্ছেন আমাদের সমাদৃত ব্যক্তি সেলিব্রেটি এবং তাদেরকে নিয়ে আমাদের গর্ববোধ করা উচিত এবং এই সমস্ত অনুকরণীয় ব্যক্তিদের ক্ষেত্রে শুধুমাত্র নাম জানি এতটুকু কখনোই যথেষ্ট নয় কারণ কখনো কারো নাম জানার মাধ্যমে আমরা তাকে ভালোবাসতে পারি না তাকে অনুসরণ করতে পারি না বরং কাউকে ভালোবাসতে হলে তাকে অনুসরণ করতে হলে তার জীবন সম্পর্কে তার কর্ম সম্পর্কে বিস্তারিতভাবে আমাদেরকে জানতে হবে বর্তমান সময়ের যারা তথা তথাকথিত সমাদৃত ব্যক্তি বা সেলিব্রিটি তাদের সম্পর্কে যারা মোহগ্রস্ত তাদেরকেও দেখা যায় যে তারা আসলে বিস্তারিতভাবে তাদের জীবন সম্পর্কে জানতে চায় না কারণ এই সমস্ত সোকল সেলিব্রিটিদের জীবন আসলে এতটাই জঘন্য ঘৃণিত যে যখন যে মোহের কারণে তাদেরকে আমরা মুগ্ধতার চোখে দেখছি সেই মোহ কেটে যায় তাদের জীবনের খুঁটি খাঁটি বিস্তারিত ঘটনাগুলো আমাদের সামনে চলে আসলে কারণ সেগুলো আসলে কখনোই অনুসরণ করার মতো কোনো ঘটনা নয় রসল্লা সাল্লাম তিনি আমাদেরকে একটি হাদিসে বলেছেন যেমন একটা সময় আসবে যখন লোকেরা কোনো একজন ব্যক্তিকে দেখিয়ে বলবে মা আদ্রফা অর্থাৎ যার অনুবাদ হতে পারে যে সেই লোকটা কতই না চমৎকার আকর্ষণীয় বা হি স্কুল সাল্লাম বলেছেন যে এই সমস্ত লোক যাদেরকে দেখিয়ে বলা হচ্ছে যে দেখো সে কতই না চমৎকার একজন ব্যক্তি মা আদ্রাফা অথচ তাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমানও থাকবে না দুর্ভাগ্যজনক সত্যি হচ্ছে যে আমরা এমনই একটা সময়ে বসবাস করছি কাজে সাহাবার আলী তালহম সম্পর্কে আমাদেরকে জানতে হবে তার ইতিহাসের বিশাল অংশ জুড়ে তাদের ব্যক্তিত্বের প্রভাব রয়েছে আম্বিয়া আলহিমসাল্লাম তারাই হচ্ছেন মানব জাতির শ্রেষ্ঠ ব্যক্তি এবং নবীদের পরে নবীরদের পরে সেকেন্ড ব্যাচ যারা শ্রেষ্ঠত্বের দাবিদার যারা নবুয়াত পাননি কিন্তু নবীদেরকে সঠিকভাবে অনুসরণ করেছেন তারা হচ্ছেন সাহাবা রাতি ইহতালাহ আনহম তারাই হচ্ছেন মানব জাতির শ্রেষ্ঠ প্রজন্ম আম্বি আলহিমুসাল্লামের পর কাজে এই দুইটি গ্রুপ সম্পর্কে আমাদেরকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে এবং তাদের সম্পর্কে আমাদেরকে স্টাডি করতে হবে শিখতে হবে আমাদের এই আলোচনায় যখন আমরা অবকরাস স্মৃতি কে যখন সম্পর্কে আলোচনা করব শুধুমাত্র তার জীবন বা তার একক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা হবে না বরং তার সমসাময়িক ঘটনাগুলো আমাদের আলোচনায় চলে আসবে তার খিলাফার সময়কার ঘটনা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের আলোচনাগুলোর যে উৎস সেখানে উৎস হিসেবে ক্লাসিক্যাল উৎস এবং সমসাময়িক উৎস উভয়ের সমন্বয় করা হয়েছে এবং সমসাময়িক উৎসগুলো মূলত ক্লাসিক্যাল উৎসর দিকেই ফিরে যায় ক্লাসিক্যাল বইগুলোর মধ্যে থেকে তারিখে তাবারি ইবনে কাসির রহমা উল্লার আলবিদায় ওয়া নিহায়া এবং ইমামা সুইজির তারিখ আল খুলাফা এই সমস্ত গ্রন্থগুলোকে ব্যবহার করা হয়েছে এবং সমসাময়িক বইগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে শেখ ডক্টর আলী সাল্লাবির আউ্বকর রাতে আলহ্ন জীবন সম্পর্কে একটি বই রয়েছে সেই বইটিকে এবারে আমরা দেখার চেষ্টা করব আউ বকর নাম এবং উপাধিগুলোরটিকে আউ বকর প্রকৃত নাম আসলে আউুবকর ছিল না বরং এটা ছিল একটি উপাধি যেটা তৎকালীন আরবের লোকেরা তাকে দিয়েছিল অর্থাৎ এটা ছিল একটি ডাক নাম বেশিরভাগ ওলামাইকেরামের মতে আউবকরের মূল নাম ছিল আবদুল্লাহ কেউ কেউ বলেছেন তার নাম ছিল আতিক কিন্তু আসলে সঠিক হচ্ছে যে আতিক ছিল তার উপাধি বা চারিত্রিক একটি বৈশিষ্ট্যের বর্ণনা এবং মূল নাম ছিল আবদুল্লাহ আউ বকর আর সিদ্দিক সিদ্দিক নামটি রসুল্লা সাল্লা দেওয়া কিন্তু তার বাবা মায়ের নাম ছিল আবদুল্লাহ তার বাবার নাম ছিল আবু কুহাফা এবং আবু কোহা এটাও ছিল আসলে একটি উপাধি পিতার মূল নাম ছিল ওসমান অর্থাৎ আবুকর সিরিজ ক্রেতালানুর মূল নাম হচ্ছে আবদুল্লাহ বিন ওসমান অর্থাৎ যদি আমরা বলতাম আমাদের আলোচনার শুরুতে যে আমরা জানতে যাচ্ছি আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন সিরিজ আলোচনা এবং যার সম্পর্কে আমরা জানবো তিনি হচ্ছে আহ আবদুল্লাহ বিন ওসমান তাহলে হয়তো আমরা কনফিউজ হয়ে যেতাম যে আবদুল্লাহ বিন ওসমান আসলে কে যখন বলা হয়ে থাকে আউকরা স্থিতিগ্রাই তুলানো তখন সকলেই আমরা তাকে চিনতে পারি অর্থাৎ তার মূল নামটি হারিয়ে গিয়ে তার উপাধির যে নামটি সেটাই বেশি পরিচিতি লাভ করেছে আরবের তৎকালীন কালচারের মধ্যে এই বিষয়টা ছিল যে সেখানে অনেক সময় তাদের মূল নামগুলো ঢাকা পড়ে যেত তাদের উপনামের পেছনে যেমন আমরা দেখতে পাই যে রাসুল্লাহ ইসলামের দাদার নাম ছিল আবদুল মুতালিফ কিন্তু আহ এটা আসলে তার মূল নাম নয় বরং আসল নাম ছিল সাইবা সাইবা এর কারণ হচ্ছে যখন তা আবদুল মুতালিফ তিনি জন্মগ্রহণ করেছিলেন তার মাথায় কিছু ধূসর বর্ণের বা সাদা বর্ণের চুলছিলো যে কারণে তাকে বলা হয় থাকো যে কারণে সেই দিকে যুক্ত করে তাকে বলা হতো যে তিনি হচ্ছেন সাইবা অর্থাৎ একজন বৃদ্ধলোক আকর এই শব্দের অর্থ হচ্ছে বকরের পিতা বকরের বাবা বকর এই শব্দের অর্থ হচ্ছে যে এমন উটকে বোঝায় যা খুবই জীবন্ত প্রাণ কর্মচঞ্চলে ভরপুর এবং একেবারে বৃদ্ধও নয় আবার মধ্যবয়সী নয় বরং তরুণ বয়সের তরুণ প্রাণবন্ত শক্তিশালী প্রাণশক্তিতে ভরপুর এই ধরনের উঠকে বলা হয়ে থাকে বকর এবং এই নামটিকে কেন্দ্র করে যারা একসময় মুরতাদ হয়ে গেল আরও বেশি সমস্ত লোকেরা তারা আউ বকরকে আউ মন্দ নামে টাকা শুরু করত। এবং সেই সময় তারা বলতে শুরু করলো যে আমরা আহ রাসুলকে টাকা দিয়েছি রসদুল্লা সাল্লামকে আমরা জাকাত দিয়েছি কিন্তু আউ্ব করকে আমরা এখন জাকাত দেব না তিনিকে নবীকে আমরা জাকাত দিতাম এর মাধ্যমে আমাদের গুণা থেকে আমরা বিশুদ্ধ হতাম কিন্তু আউ্ব করকে আমরা জাকাত দেব না ফলে এই সময় তারা আউ্বরের নাম বিকৃত করে আবুল ফাসিল ডাকা শুরু করলো যার অর্থ হচ্ছে শিশু উট দুর্বল উট তারা ভেবেছিল যে আবুকর এইরকমই একজন ব্যক্তি দুর্বল মানুষ আবুল ফাসিলকে আমরা জাকাত দেব না কিন্তু সেই সময় আদিব হাতিম রাজিল তোলা তিনি তাদেরকে সতর্ক করে বলে দিয়েছিলেন যে তিনি তিনি আবুবকরের ব্যক্তিত্ব সম্পর্কে জানতেন তিনি তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে খুব শীঘ্রই তোমরা বুঝতে পারবে যে সে আসলে আবুল ফাসিল নয় বরং আবুল ফাহাল অর্থাৎ এক ধরনের শক্তিশালী ঘোড়া দুর্বল উঠ সে নয় বরং সে শক্তিশালী ঘোড়ার থেকেও শক্তিশালী এবং ইতিহাস অক্ষতায় তার কথাই সত্য বলে প্রমাণিত হয়েছে শেষ পর্যন্ত আউ্বকরাসিত রব্দউল্লাহ তাদেরকে দমন করতে সক্ষম হয়েছেন এবং সেই সময় তারা বুঝতে পেরেছে আউ্বকর মোটেও কোনো দুর্বল ব্যক্তিত্বের মানুষ নন উপাধিগুলো উপাধির মধ্যে সবচেয়ে বিখ্যাত পরিচিতি উপাধি হচ্ছে সিদ্দিক হচ্ছেন এবং এটা এসেছে বা শব্দ থেকে। সিরাত আমরা দেখতে পাই তার অসংখ্য ঘটনা রয়েছে যেখানে তার সরলতা সত্যবাদী তার অনেক উদাহরণ ফুটে উঠেছে সবচেয়ে বিখ্যাত ঘটনা হচ্ছে আল ইসরাব আল মিরাজের ঘটনা আহ আইসার ইতালনুর হাদিসে যে বিষয়টিকে উল্লেখ করা হয়েছে যে যখন তিনি বলেছেন যে যদি রাসু উল্লাহাম এই কথাটি বলে থাকেন সদাক তাহলে তিনি সত্য বলেছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাসু উল্লাহাম তাকে উপাধি দিয়েছিলেন তুমি হচ্ছে সত্যবাদী তুমি হচ্ছে আরেকটি ঘটনা আমরা দেখতে পাই যে একদিন আবু অক্কর ওসমান এবং অমর রাজহুম তারা সবাই উহুদের পাহাড়ের উপরে উঠেছিলেন সেই সময়ে পাহাড়ের মৃদু কম্পন শুরু হয়ে গেল রসুল্লাহলাম তার হাতকে পাহাড়ের উপরে থাকলেন এবং বললেন উসবুত ইয়া উহুদ হে উহুদ তুমি থেমে যাও তুমি স্থির হয়ে যাও কারণ তোমার উপর রয়েছেন একজন নবী একজন সিদ্দিক এবং দুইজন শহীদ এবং সেই মুহুর্তে সুহান আল্লাহ সেই উহুদ পাহাড়ের ভূকম্পন থেমে গেল হাতের থেকে আমরা নিঃসন্দেহে জানতে পারছি যে নবী ছিলেন রসুল্লাহ রসুল্লাহ ইসলাম এবং দুইজন শহীদ তারা ছিলেন ওমর এবং ওসমান তারা শাহাদ বরণ করেছেন এবং সিদ্দিক ছিলেন অবকর রাতিল্লাহ অবকর রাতিল তিনি ছিলেন সিদ্দিক কারণ তিনি দ্রুত ইসলাম গ্রহণ করেছেন এবং তার ইসলামের উপরে দৃঢ় বিশ্বাস ছিল এবং এটাই ছিল আবুকরা সিকরা রায় ইতালুর সবচেয়ে বিখ্যাত উপাধি দ্বিতীয় উপাধি আল্লাহ মহম্মল্লাহ তাকে দিয়েছেন কুরআনে আল্লাহমাদ তাকে বলেছেন সোহেব বা সাথী বা সাহাবি সব সাহাবার এই রাসুল্লাহলামের সুযোগ্য সাথী ছিলেন কিন্তু বিশেষভাবে যখন কাউকে বলা হয় যে তিনি হচ্ছেন নবীর সাথী সেক্ষেত্রে তার অদ্বিতীয় ভূমিকা ফুটে ওঠে আবুকর ইতালাহুর তার সঙ্গে রসুল্লাহলামের যে আন্তরিক ঘনিষ্ঠতা এবং সার্বক্ষণিক ওঠাবসা ছিল এটা আর অন্য কারোর সঙ্গে দেখা যায় না তাদের পারস্পরিক বন্ধুত্ব ছিল অদ্বিতীয় এবং অতুলনীয় এমনকি রসুলাম নব্বত লাভ করার আগে থেকেই আবুকর আসিদ্দিক রাইসুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তিনি ছিলেন তার কাছের মানুষ এবং বয়সেও তারা প্রায় কাছাকাছি ছিলেন আবুক রাসিদিকরা রসুল্লাহামের থেকে মাত্র দুই বছরের ছোট ছিলেন যেখানে আমাদের দেখতে প্রায় অন্যান্য যারা সাহাবিক ছিলেন তারা রসুল্লাহামের থেকে আরও উল্লেখযোগ্য পরিমাণ বয়সের ছোট ছিলেন যেমন রসুল্লামাম যখন লাভ করলেন সেই বয়সে আদির ইতাল হুতিনী তো একেবারেই বালক বয়সে আট বা দশ বছরের মতো বয়সটা ছিল ওমর ইবনুল খাত্ত রায় ইতাল যখন ইসলাম গ্রহণ করলেন সেই সময় তার বয়স ছিল ২৮ বছর তিনি ছিলেন সেই সময়কার অন্যান্য সাহাবিদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বাকি সাহাবিরা ছিলেন আরও অল্প বয়সের আবু বকরাইতোলাহান তখন যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল আটত্রিশ বছর বয়স অর্থাৎ বয়সের দিক থেকে তিনি ছিলেন রাসুল্লাহ সালামের সবচেয়ে কাছাকাছি ইসলাম গ্রহণের পর তাদের পারস্পরিক সম্পর্ক বন্ধুত্ব আরও দৃঢ় হয়ে যায় আবু বকর সিদ্দিক ইতোলাহন রসুল্লাহামের এতটাই কাছের মানুষ ছিলেন যেন তিনি রসুলের সাথী হওয়ার জন্যই সৃষ্টি হয়েছেন আউবকরাস সিদ্দিকু শুধুমাত্র রসুলামের একজন বন্ধুই ছিলেন না বরং ছিল একজন সাথী একজন উপদেষ্টা পরামর্শ দানকারী অর্থনৈতিকভাবে সাহায্য দানকারী অনেক ক্ষেত্রে দেহরক্ষী এবং একজন প্রাণের বন্ধু তাকে দেওয়া সেই উপাধি সহেব বা সাহাবি উপাধিটি আলস্লা কোরআনের এ আয়তে উল্লেখ করেছেন যখন হিজরতের সময় আউুবকর সিদ্দিক রাসুল্লাহ রাসুল্লামের সঙ্গে সেই গুহাতে অবস্থান করেছিলেন তারা ছিলেন দুইজন আলো সুতরা বলেছেন যদি তোমরা তাকে সাহায্য না করো তাহলে জেনে রেখো আল্লাহ তার সাহায্য করেছেন যখন তাকে কাফির আবিষ্কার করেছিলেন এবং তিনি ছিলেন দুইজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি তার আপন সঙ্গীকে বললেন আল্লাহ তাহান ইন্নআল্লাহ মানা যে তুমি বিষণ্ন হইও না চিন্তিত পরেশান হও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন ইমাম ইবনে হাজর আল্লাহ কলানী তিনি এ আয় সম্পর্কে বলেছেন যে এ আয় যে ব্যক্তিকে সাথী হিসেবে উল্লেখ করা হয়েছে সোহা বিহি ইজিয়াকৌল উলি সোহিবিহি এভাবে উল্লেখ করা হয়েছে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আউ বকুর রাসিদ্দিক রাত তিন নম্বর আউ বকর আরেকটি নাম ছিল আল আতিক যার অর্থ হচ্ছে মুক্ত যে দাসত্ব থেকে মুক্ত স্বাভাবিক অর্থে আমরা জানি যে আউ বকর তিনি একজন আজাদ ব্যক্তি ছিলেন স্বাধীন ব্যক্তি ছিলেন তিনি কোনো দাস বা গোলাম ছিলেন না তাহলে এখানে আসলে আতিককে বলতে কি বোঝানো হয়েছে আয়েশার ইতালাহনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম আউ বকর ইতলাহনুকে তিনি বলেছেন হে আউ তুমি এই সুসংবাদ দ্বারা আনন্দিত হও তুমি এমন এক বান্দা যাকে আল্লাহ সুবাহ তাল্লাহ জাহান্ন নাম থেকে মুক্তি দান করেছেন এই কারণে তিনি হচ্ছেন মুক্তি ছিলেন রয়েছে তিনি সবচেয়ে বেশি সম্পন্ন ব্যক্তি সুর আল্লাহ আল্লাহ তাকে উপাধি দিয়ে বলেছেন আহাদি এবং যাহার নাম তা থেকে দূরে রাখা হবে আত্মকা ব্যক্তিকে সবচেয়ে বেশি তাকুয়াওয়ালা ব্যক্তিকে খোদাভীরু ব্যক্তিকে আল্লা ভীরু ব্যক্তিকে যে নিজের শুদ্ধতার জন্য আত্মশুদ্ধির জন্য ধন সম্পত্তি ব্যয় করে দান করে এতের ঘটনা আউবকর সিদ্দিক তিনি ইসলাম গ্রহণের কারণে যারা নির্যাতন নিপীড়নের শিকার হতেন সেই সমস্ত ব্যক্তিদেরকে সেই সমস্ত গোলামদেরকে কিনে আজাদ করে দিতেন মুক্ত করে দিতেন এই বিষয় নিয়েও আমরা আউবকর সামনের আলোচনায় বিস্তারিত দেখার চেষ্টা করব তিনি তাদেরকে অর্থ দান করে কিনে নিতেন সম্পূর্ণ আল্লাহর জন্যই মুক্ত করে দিতেন নিজে কোনো প্রতিদান বিনিময় আশা করতেন না যে কারণে আউ পিতা তাকে একবার বলেছিলেন যে হে আমার সন্তান তুমি কেন এমন সব মানুষদেরকে কিনে মুক্ত করে দিচ্ছ যারা কিনা দুর্বল মহিলা কিংবা একেবারে দুর্বল দাসীদেরকে তুমি কিনে মুক্ত করে দিচ্ছ যদি কাউকে কিনে মুক্তই করে হয় তাহলে এমন কাউকে তুমি কেন মুক্ত করছো না যে শক্তিশালী পুরুষ ব্যক্তি যারা পরবর্তীতে তোমার কোনো কাজে আসতে পারে সাহায্য দান করতে পারে আবর সিদ্দিরকে একজন তিনি বললেন যে আমি তো এটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই করেছি আল্লাহ রায়তে সেখানে বলেছেন ইবিকা আলাহ এ থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে চলে যে নিজের পবিত্রতা অর্জনের জন্য নিজের করে। আল্লাহ কারো প্রতি অনুগ্রহের প্রতিদান হিসেবে নয় একমাত্র আল্লাহ সুতরাহ সন্তুষ্টি লাভের আশায় ওলা সউফারুদাহ এবং অচিরেই তিনি সন্তুষ্টি লাভ করবেন আকর স্মৃতিগ্রহর জন্ম হস্তি বাহিনীর ঘটনার দুই বছর পরে আমরা জানি সেই সময় আরবদের কোনো প্রচলিত ক্যালেন্ডার বা বর্ষপূর্ণ ব্যবস্থা ছিল না ফলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটত তখন তারা সেই ঘটনা দিকে যুক্ত করে সময়কে নির্দিষ্ট করতেন যেমন যেই বছরে আলসুমাত আব্রার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন সেই বছরটি তাদের মধ্যে পরিচিত ছিল আমুল ফিল বা হস্তি বাহিনীর আক্রমণের বছর হিসেবে এবং এভাবে তারা সময়কে চিহ্নিত করত এবং এইভাবে অফিসিয়াল ক্যালেন্ডার না রেখেই দিনগুলো কেটে যাচ্ছিল পরবর্তীতে যখন ইসলামিক খিলাফা সম্প্রসারিত হলো নানা ধরনের অফিসিয়াল করব পরিচালনা করতে হচ্ছিল সেই সময়ে ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা দেখা দিল এবং এই সম্পর্কে একটি ঘটনা আমরা দেখতে পাই যে অমর রাইতলানহ তিনি যখন খলিফা ছিলেন সেই সময় তার আদালতে কিছু মামলা নিয়ে আসা হলো এক ব্যক্তি এসে দাবি করলো যে তিনি আরেক ব্যক্তিকে ঋণ দিয়েছিলেন এবং কথা ছিল যে সাবান মাসে সেই ঋণ পরিশোধ করা হবে কিন্তু যেহেতু সেই সময় কোনো দিন ক্যালেন্ডার দিনপঞ্জিকা বা ক্যালেন্ডার ছিল না কাজে সেই যুক্তি রেখে বোঝার কোনো সুযোগ নেই যে সাবান মাস কোন বছরের সাবান মাস যে এই বছর গত বছর নাকি আরও কয়েক বছর পরে ফলে এই সমস্ত সমস্যাগুলো দূর করার জন্য উমর আলিউলাহ তিনি অফিসিয়াল ক্যালেন্ডারের ব্যবস্থা প্রচলন করেন এবং সেই ক্ষেত্রে প্রথম বর্ষ হিসেবে ধরা হয়ে থাকে বা দিন গণনা করা শুরু হয়ে থাকে রসদুল্লা সাল্লা সাল্লামের হিজরতের সেই মহান ঘটনা থেকে ঠিক দুই বছর পরে থেকে তিনি দুই বছর ছোট ছিলেন এবারে আমরা যাচ্ছি যে আবু অকরা স্তিত রাজিদুল আহর বর্ণনাটিকে তিনি দেখতে কেমন ছিলেন এর একটি বর্ণনা আমরা উপস্থাপন করার চেষ্টা করব যেন তার একটি চিত্র আমাদের মানসপটে ফুটে উঠে মুখ দেখে চেহারা দেখে বা দৈহিক ব্যক্তি দৈহিক গরণ দেখে বিশেষ করে মুখমন্ডল বা চেহারা দেখে কোনো একজন ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করা এটাকে বলা হয় থাকে ফারাসা ফারাসা হচ্ছে এই চেহারা দেখে ভেতরের মানুষ সম্পর্কে বোঝার একটি বিদ্যা বা শৈলী অনেক ক্ষেত্রে অনেক মানুষেরা তারা সাধারণ কোনো একজন ব্যক্তিকে তার চেহারা দেখেই তার সম্পর্কে অনেক কিছু ধারণা করতে পারেন বলে দিতে পারেন এবং আরবদের কিছু মানুষের মধ্যে এই ধরনের বিদ্যার চর্চা ছিল অধ্যয়ন করা হতো এবং এম শাফি রহমা উল্লাহ তার সম্পর্কে একটি বর্ণনা রয়েছে যে তিনি ইয়েমেন গিয়েছিলেন ফরাসা বিষয়ে অধ্যয়ন করার জন্য অমর ইবদুল খাতার রায় তদন্ত সম্পর্কে বলা হয় তিনি এই বিষয়ে পারদর্শী ছিলেন একবার একজন ব্যক্তিকে তিনি দেখলেন দেখে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কী সে জবাব দিয়ে বলল আমার নাম হচ্ছে অগ্নিশেখা তোমার পরিবারের নাম কী সে জবাব দিয়ে বললো আমার পরিবারের নাম হচ্ছে স্ফুলিঙ্গ তোমার গোত্রের নাম কী আমার গোত্রের নাম হচ্ছে আগুন ওমর বললেন যে তুমি তাড়াতাড়ি তোমার বাড়িতে ফিরে যাও তোমার বাড়িতে আগুন লেগেছে শেষ পর্যন্ত দেখা গেল ঘটনা এটাই সত্যি ওমর আরেকজন ব্যক্তিকে দেখলেন এবং তিনি তার চেহারা দিকে তাকিয়েই বলে উঠলেন যে এই ব্যক্তি হয় আগে জাদুকর ছিল অথবা এখন সে জাদুবিদ্যা চর্চা করে দুইটার একটি যখন তাকে জানতে চাওয়া হলো লোকটি বাস্তবে জবাব দিয়ে বলল যে হ্যাঁ সত্য আমি জাহিলিয়াতের সময় জাদুকর ছিলাম জাদুবিদ্যা ব্ল্যাক ম্যাজিক সেটা সম্পর্কে আমরা জানি যে এই ধরনের কাজগুলো করতে গেলে সেখানে জিনদের সাহায্য নেওয়া হয় তো কাজেই ওমর তাকে জিজ্ঞাসা করলেন যে জিনদের কাছ থেকে শোনা তোমার সবচেয়ে অদ্ভুত তথ্য অদ্ভুত বিষয় কী ছিল তখন সে কিছু কবিতা পাঠ করে শোনালো যেই কবিতাগুলোতে ভবিষ্যৎবাণী ছিল যারা সুল্লাসল্লা আলু ইসলামের আগমনের ভবিষ্যৎবাণী হিসেবে ছিল তো কাজেই এখানে আমরা যে বিষয়টি বলার চেষ্টা করছি যে আউরাইতলাহনুর দৈহিক গরণ সম্পর্কে যদি একটি চিত্র আমাদের মানুষ পটে থাকে তাহলে তার সম্পর্কে ধারণা অর্জন করতে বা বুঝতে আমাদের জন্য আরও অনেক সুবিধা হবে ইনশাআল তালা দৈহিক দিক থেকে আউ্বকর এবং অমরের মধ্যে অনেক বৈপরীত্য ছিল আহ্বকর ছিলেন লম্বায় মাঝারি এবং ওমর ছিলেন উল্লেখযোগ্য পরিমাণ লম্বা বা যে কোনো একটি সমাবেশের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তি ছিলেন ওমর বিপরীতে আউ্বকর ছিলেন মাঝারি ধরনের লম্বা বিশিষ্ট আউ্বকর ছিলেন খুবই হালকা পাতলা এক গরনের বা চিকন গরনের এবং একটি ঘটনায় আমরা দেখতে পাই যে যখন রসুল্লা সাল্লাহ আসলাম সাহাবিদেরকে জানিয়েছিলেন যে ইজার এটা টাকনুর উপরে রাখতে হবে সেক্ষেত্রে আবুবকর কিছু সমস্যায় পড়ে গিয়েছিলেন কারণ তিনি ছিলেন একেবারেই হালকা পত্রা গরমের ফলে যে কাপড়কে বা ইজারকে তিনি কোমরে পেঁচিয়ে রাখতেন সেটা আসলে নিচের দিকে কিছুটা নেমে আসত ফলে আবুব রসুল্লাহ আসলামের কাছে আসলেন এবং তিনি বললেন ইয়া রসুল্ল আমার ইজার তো আসলে আমার কোমরে থাকতে চায় না কারণ তিনি আসলে এতটাই চিকন ছিলেন যে সেটা কিছুটা নিচের দিকে নেমে আসত তো আমি কি করতে পারি তখন রাজলাম আউুবকরা ইস্তাহনুকে সেই নিয়মের ব্যতিক্রম হিসেবে উল্লেখ করলেন এবং বললেন যে তুমি এর ব্যতিক্রম সুতরাং এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারছি যে আবু বকরা আসলে কত চিকন ছিলেন যে ইজার তার কোমরে থাকতে চাইত না এবং তার পায়ের করণা ছিল খুবই হালকা পাতলা চিকন ধরনের যেখানে চিকন ধরনের যেখানে খুব বেশি গ্রস্ত ছিল না ইজার হচ্ছে এক ধরনের তোয়ালে বা লুঙ্গির মতো কাপড় যেটা সেই সময়ের মানুষেরা তারা পরিধান করতেন আউকরের চেহারাও ছিল রোগাটে ধরনের তার গালে হারগুলো স্পষ্টভাবে বোঝা যেত সেখানে কোনো অতিরিক্ত মাংস ছিল না এবং তার চোখগুলো ছিল কোটরাগত বা কোটোরের গভীরে আইসকেটের ভিতরে বসে থাকা বিপরীতে তার চামড়ার রঙ ছিল খুবই ফর্সা ধরনের উজ্জ্বল বর্ণের উজ্জ্বল গৌ গৌর বর্ণের ফর্সা বা আবিয়াত তার বর্ণনা এসেছে এবং শেষ বয়সে যখন তার চুল দাড়িগুলো পেকে যায় সেই সময় তিনি সেগুলোতে মেহেদি ব্যবহার করতেন খিজাব লাগাতেন আবুভাকরের গায়ের রং বোঝাতে গিয়ে আপিয়া ফর্সা বা সাদা রঙ সাদা এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে কিন্তু আসলে বর্তমানে আমরা যাদেরকে সাদা বলি অর্থাৎ যারা ইউরোপ আমেরিকার মানুষেরা ককেশিয়ান তাদেরকে ওই সময়ের আরবেরা বলতেন যে তারা হচ্ছে আসলে লাল রঙের মানুষ বা হলুদ রঙের মানুষ বা পিট পিতবর্ণের মানুষ তাদেরকে বলা হতো বনুল আসফার বা আহমার যখন তারা বলতেন যে এই ব্যক্তি সাদা আসলে এর মাধ্যমে তারা বোঝাতেন যে মরুভূমির যেই লোকেরা তারা তো আসলে সূর্যের তাপ ইত্যাদি নানা রকমের কারণে তার খুব ডার্ক স্কিনের হন কিন্তু বিপরীতে যে কোনো গৌরবর্ণের ফর্সবর্ণের ব্যক্তিকে তারা বলতেন যে তিনি হচ্ছেন সাদা আবুবকর ছিলেন এরকম উজ্জ্বল গৌরবর্ণের একজন ব্যক্তি মানুষ হিসেবে আবুবকর কেমন ছিলেন মানুষ হিসেবে আবুকর এতলানো খুবই বন্ধুবাৎসল খোলামেলা মনের অধিকারী একজন ব্যক্তি সামাজিক মিশুক একজন ব্যক্তি ছিলেন এক একজনের ব্যক্তিত্ব এক এক ধরনের হয়ে থাকে যে কারণে আমরা দেখি যে ওমর ইদুল খাতাবরা এই তোলানো তিনি যেহেতু খুব প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বিপরীতে আউ বকর ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যার কাছে মানুষ খুব সহজভাবে আসতো এবং তার সঙ্গে বসে লম্বা সময় কথা বলতে খুব পছন্দ করতো এরকম একজন ব্যক্তিত্ব আউ বক্কর ছিলেন অমর রোহিতাহ তিনি ছিলেন এবং আউ সম্পর্কে বর্ণনা করতে গিয়েও আমরা আগে বলেছি যে যখনই আমরা আউবক্করের সম্পর্কে কথা বলবো অমরের প্রসঙ্গ চলে আসবে আবার ওমরের সম্পর্কে কথা বলতে গেলেও আউ বকর প্রসঙ্গ চলে আসবে কাজে শুধুমাত্র আবহাওয়ার স্থিতিক সম্পর্কে এই সিরিজে আমরা জানছি না বরং ভাবে বিভিন্ন সাহাবাদের সম্পর্কে আমাদের ধারণা আমরা অর্জন করার চেষ্টা করছি তো দৈহিক গণনের দিক থেকে আমরা দেখি পাই ওমর ইব্দুল খাতা প্রায় তিনি ছিলেন খুবই লম্বা গঠনের একজন ব্যক্তি সুঠাম দেহের ব্যক্তি এবং তিনি আরবের ওই সমস্ত সময়ে যারা কুস্তি লড়তো তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন বেশি বহুল একজন ব্যক্তি ছিলেন ওমর এবং খালিদ বিন ওয়ালিদ তারা দুইজনেই খুবই লম্বা ব্যক্তি ছিলেন এবং একটি ঘোড়ার উপরে তারা লাফিয়ে বসতে পারতেন এই বর্ণনা থেকে আমরা তাদের হাইট বা উচ্চতা সম্পর্কে ধারণা করতে পারি ওমর আব্দুল খাতাব তিনি সাহাবাদেরকে পরামর্শ দিতে যে ঘোরার উপরে তোমরা লাফিয়ে চড় অর্থাৎ ঘোড়ায় বসার জন্য ঘোড়াকে থামিয়ে তার উপরে উঠো না এবং তিনি আরও পরামর্শ দিতেন যে তোমরা খালি পায়ে হাঁটবে কিছু সময় খালি পায়ে হাঁটার অভ্যাস তোমরা তৈরি করো নিশানার মাঝখানে দৌড়াও তীরন্দাজি প্র্যাকটিস করার জন্য যে তীর ছোড়া হতো সেখানে যে টার্গেট বা নিশানাগুলো থাকতো সেই নিশানা অতিক্রম করার সময় হেটে যেও না বরং দৌড়িয়ে স্থানগুলো অতিক্রম করো তিনি তাদেরকে অভ্যাস তিনি তাদেরকে পরামর্শ দিতেন জীবন জীবনযাপন করার এবং অনারবদের সেই বিলাসবহুল জীবন থেকে দূরে থাকার জন্য অমর রাইতলানহর প্রভাবশালী ব্যক্তিত্ব সম্পর্কে দুটি ঘটনা আমরা বলতে চাই একটি ঘটনা বিখ্যাত খিলাফার সময়কার একটি ঘটনা তিনি সাহাবিদেরকে নিয়ে মোদিনে রাস্তায় অতিক্রম করছিলেন হঠাৎ করে তিনি কোনো এক কারণে এমনিতেই পেছন দিকে তাকালেন এবং তাকে একজন মহিলাকে দেখতে পেলেন একজন গর্ভবতী মহিলা মহিলা অমরের দিকে তাকালো এবং হঠাৎ করে এই দৃষ্টি বিনিময়ে মহিলা এতটাই ভয় পেয়ে গেল অমরকে দেখে যে আসলে সেই মহিলার গর্ভপাত হয়ে গেল এবং সেই গর্ভের শিশুটি সন্তানটি মৃত্যুবরণ করল সাহাবাদের মধ্যে অনেকে অমরকে বললেন যে তোমাকে দেখেই তো ভয় পেয়ে সেই মহিলার গর্ভপাত হয়ে গেছে কাদেরই সেই যে সন্তান মারা গেল এর জন্য তোমাকে রক্তমূল্য দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু বাকিরা বললেন যে আসলে অমরের তো কোনো দোষ নেই সেই মহিলা অমরকে দেখে ভয় পেয়ে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে আলী বেয়াবু তলি বারুল্লাহ্ন তিনি শেষ পর্যন্ত সঠিক মতামত উপস্থাপন করলেন এবং তিনি বললেন যে মহিলাকে রক্তপণ দিতে হবে কিন্তু সেটা অমরের পক্ষ থেকে নয় কারণ এখানে আসলে অমরের করার কিছুই নেই তিনি কোনো দোষ করেননি তবে মুসলিমদের যে ধনভাণ্ডার বা বায়তুল মাল থেকে সেই মহিলাকে কিছু ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হলো এই ঘটনা উপস্থাপন করে যে অমরের ব্যক্তিত্ব আসলে কতটুকু প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল আরেকটি ঘটনা আবু মুসা শাহরী রাইতুলানহু তিনি একবার অমর ইবনুল খাতাবের দরজায় এসে তিনবার করা নালেন কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ জবাব কিছু পেলেন না এবং সালাম দিয়ে তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন যখন আবু মুসাইল্লা শাহরী ফেরত যাচ্ছেন তখন অমর তাকে ভেতর থেকে ডাকলেন এবং বললেন যে কী ব্যাপার তুমি এসে আবার ফেরত চলে যাচ্ছ কেন তখন আবু মুসা শাহরি তিনি বললেন যে আমি রাসুল্লাহামকে বলতে শুনেছি যে তিনবার অনুমতি চাওয়ার পরেও যদি কোন জবাব না মেলে তাহলে সেখান থেকে তুমি করো। বললেন যে তোমার এই কথার পক্ষে তোমাকে সাক্ষী আনতে হবে তোমাকে বলতে হবে যে তুমি রাসুল্লাহাম কাছ থেকে এই কথাটি শুনেছ আবু মুসাআল্লাহ শেয়ারি অমরের ব্যক্তিত্ব এবং তার এই প্রভাবশালী কথার কারণে তার চেহারা রং পরিবর্তন হয়ে গেল তিনি ফেকাশে রং ধারণ করলো তার চেহারা তিনি এই চেহারা নিয়ে কাছে এসে উপস্থিত হলেন সাহাবাহিকরা আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটেছে তারা বললেন অমর বলেছে আমাকে সাক্ষী নিয়ে আসতে হবে তো এটাই ছিল আসলে অমর রহিতলানুর ব্যক্তিত্ব এটা তার ইচ্ছাকৃত কিছু ছিল না কিন্তু মানুষের তৈহিক গঠন তার চলাফেরা আচরাচরণের কারণে এরকম একটি পরিস্থিতি বা প্রভাব মানুষের মধ্যে এক একজন ব্যক্তিত্ব সম্পর্কে ফুটে ওঠে আবু বকর রহিতলানু তিনি একজন সফল ব্যবসায়ী এবং নিয়মিত সফরকারী ব্যক্তি ছিলেন ওই ব্যবসায়িক এলাকাগুলোতে তিনি বহু এলাকায় বহু গোত্রে ভ্রমণ করেছেন বিভিন্ন মানুষের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হতো বিভিন্ন গোত্রীয় নেতা বা লিডারদেরকে তিনি চিনতেন তারাও তাকে চিনত ফলে তিনি খুবই পরিচিত একজন ব্যক্তিত্ব ছিলেন আরবে। এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষ রাসুল্লাহ সাল্লাহ আসলামের চেহারা থেকে তার চেহারাকেই বেশি চিনত হিজরতের সময় যখন মানুষ আবুবকরা স্মৃতিকারী তোকে দেখত তখন তাকেই রাসুল্লাহ সাল্লাহাম মনে করে অভিবাদন ছিল। এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করছিল এবং রসুল্লাহ সাল্লাহামকে মনে করছিল তিনি হচ্ছেন তার সাথী ফলে একটি ঘটনার মধ্যে একটি পাই যখন একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো যে তোমার সাথে থাকা ব্যক্তিকে তখন আউ ইতলানো রসুল্লাহ সাল্লা নিরাপত্তার স্বার্থে তার পরিচয়কে গোপন করে বললেন কৌশলে বললেন যে এই ব্যক্তি হচ্ছেন আসলে আমার পথ প্রদর্শনকারী তিনি আমাকে পথ দেখাচ্ছেন তখন যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝলেন যে হয়তো মরুভূমিতে যারা পদ দেখায় গাইড এরকম কাউকে বোঝানো হয়েছে কিন্তু আউুবকর সিদ্দিক আসলে বুঝিয়েছেন রসুল্লা সালুসলাম তাকে পথ দেখাচ্ছেন তাকে পথ দেখাচ্ছেন সিরাতাল মুস্তাকিমের তাকে পথ দেখাচ্ছেন জান্নাতের এবং বয়সে রসুল্লাহ সালু ইসলামের থেকে দুই বছরের ছোট হওয়া সত্ত্বেও তাকে কিছুটা বয়স্ক দেখাত রসুল্লাহ সাল ইসলামের থেকে বিভিন্ন বিষয়ে আবুবকর সিদ্দিক রে তলানোর পারদর্শিতা ছিল এর মধ্যে একটি বিষয় হচ্ছে তিনি তিনি নসবনামা বা বংশলতিকা বিদ্যার উপরে পারদর্শী ছিলেন বর্তমান সময়ের ভাষায় বলতে গেলে এটাকে বলতে হয় যে তিনি আসলে একজন ঐতিহাসিক ছিলেন যিনি ইতিহাস সম্পর্কে জানতেন শুধুমাত্র বংশের নামধাম জানার মধ্যে এটা সীমাবদ্ধ নয় বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের ঘটনা এই বিষয়গুলো সম্পর্কেও তিনি জানতেন বিভিন্ন গোত্রের নাম জানতেন তাদের উৎপত্তি তাদের পুরো পুরস্কার ছিল এগুলো জানতেন এবং এই বিদ্যারকে কাজে লাগিয়েছেন রসুল্লাহ সাল্লুসাল্লাম আইসার ইতালা তার ব্যাপারে বলেছেন যে বংশলতিকা এই বিদ্যাতে আউুকর ছিলেন সবার থেকে বেশি পারদর্শী এবং এই ক্ষমতা রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে মহামূল্য সম্পদ হিসেবে প্রমাণিত হয়েছিল সুতরাং এই ঘটনার শিক্ষা রয়েছে আমাদের জন্য যে ইতিহাস সম্পর্কে জানা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন হজের মৌসুমে রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম যখন বিভিন্ন গোত্রের সঙ্গে যেতেন তাদের সঙ্গে কথা বলার জন্য তাদেরকে ইসলামী দিককে আহ্বান করার জন্য তখন তাদের সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য জানার জন্য ব্যাকগ্রাউন্ড জানার জন্য আউকরা সিদ্দিককে সাথে রাখতেন কারণ আবুবর স্ত্রীতিক্রায় চালানো তিনি সেই সমস্ত গোত্রগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতেন এবং সেগুলো তিনি প্রদান করতেন কোথেকে তারা এসেছে তাদের গুণাগুণ কি ভালো মন্দ দিকগুলো ইত্যাদি তাদের বিভিন্ন এলাকায় অবস্থান ভৌগোলিক অবস্থান এই বিষয়গুলো সম্পর্কে এবং এর মাধ্যমে আরও একটি দিক ফুটে ওঠে যে সেই সময়ে বিভিন্ন গোত্রের সঙ্গে অধিকাংশ যে কথাবার্তাগুলো হতো সেগুলো আউ বকর স্ত্রী দিকই বলতেন এবং রাস্লা সাল্লাম সেখানে চুপ থাকতেন অর্থাৎ বাক ক্ষেত্রেও আবু বকরাসী দিক্রায় চালানো পারদর্শী একজন ব্যক্তি ছিলেন এবং শুরুতে আমরা বলেছি যে বিভিন্ন বিষয়ে আবহাওয়া রাজনীতির কাজন ছিলেন ইসলামের প্রথম ব্যক্তি প্রথম মুসলিম প্রথম খলিফা হিজরতের সময় একমাত্র ব্যক্তি যিনি রাসুল্লাহ সাল্লাহ আসলামের সঙ্গে ছিলেন এবং এখানে আরও একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই যে আবহাওয়া রাজনীতির কারণ হচ্ছে প্রথম খতিব রাসুল্লাহস্লামের উপস্থিতিতে তিনি ইসলাম সম্পর্কে খুদবা দিয়েছিলেন এবং এটা আমাদের আগামী আলোচনায় আমরা বিস্তারিত উল্লেখ করব কী ছিল সেই ঘটনা মানুষকে পরিচালনা করা বা নিয়ন্ত্রণ রাখ নিয়ন্ত্রণ করা বা ম্যানেজারিয়াল স্কিল এটাও অবকরাস স্থিতিকরা চলানোর ছিল তার আচার ব্যবহার মেহমানদারিতা বন্ধুত্ব সুলভ ব্যবহার ইত্যাদির কারণে কোরআশদের মধ্যে তিনি খুবই সমাদৃত ব্যক্তিত্ব ছিলেন এবং তার এই সব ধরনের গুণাবলীগুলোকে তিনি ব্যবহার করেছেন ইসলামের প্রচার প্রসার এবং কল্যাণের জন্য আল্লা সুফলকে সন্তুষ্ট করার জন্য কখনোই দুনিয়া কামাই করার জন্য নয় আবকর স্মৃতিক্রাই তোলানোর চরিত্রের কিছু খুঁটিনাটি দিকে আমরা দেখার চেষ্টা করবো সামগ্রিকভাবে নিঃসন্দেহে তিনি অতি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তবে কিছু কিছু বিষয়ে তার সীমাবদ্ধতা ছিল যেমন বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই যে তিনি একটু দ্রুত রেগে যেতেন কিন্তু যত সহজে তিনি রেগে যেতেন ঠিক ততটাই আবার তিনি স্বাভাবিক মেজাজে ফেরত আসতেন এবং প্রয়োজনে তিনি মানুষের কাছে থেকে ক্ষমা চিয়ে নিতেন অনুতপ্ত হতেন এবং এটাও ছিল তার চারিত্রিক মহানুভবতার আরেকটি দৃষ্টান্ত অমর ইবনুল খাতার প্রয়োজন তিনি একবার বলেছিলেন যে আমি চেষ্টা করতাম আবুবকরের এই দ্রুত রেগে যাওয়া বা তার মেজাজকে এড়িয়ে চলার জন্য তিনি বলেছেন কায়না আলাহিদি অর্থাৎ আবুবকরের সবকিছুই ছিল ভালো তবে তিনি কখনো কখনো একটু দ্রুত রেগে যেতেন মানুষ এই বিষয়গুলোকে বুঝতো যে এটা আসলে আবুকরের ব্যক্তিত্বের একটি অংশ এবং এটাকে তারা সেভাবেই দেখার চেষ্টা করতেন আবু অক্কর রে তেলানো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে সেই বিষয়গুলোকে আমরা উল্লেখ করার চেষ্টা করব যেখানে তিনি দ্রুত মানুষের উপরে রেগে যেতেন পরবর্তীতে তিনি তাদের কাছ থেকে ক্ষমাও চেয়ে নিতেন এখানে আমাদের বক্তব্য হচ্ছে যে সাহাবর সম্পর্কে যখন আমরা জানার চেষ্টা করছি বিস্তারিতভাবে আমরা পুরচিত্র বা চরিত্র থেকে আমরা লুকানোর চেষ্টা করছি না কারণ আমরা আগে উল্লেখ করেছি যে সাহবর রাইত আলম তাদের চরিত্রে আসলে এমন কোনো বিষয় নেই যেটা আমাদেরকে বাকি মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে ইতিহাসের তথাকথিত কোনো শ্রেষ্ঠ ব্যক্তিদের মতো তারা নন যে তাদের চরিত্রে কিছু ব্রাইট সাইট থাকে আবার কিছু ডার্ক সাইড থাকে আর ডার্ক সাইটগুলো আমাদের কাছে লুকোতে হয় বিষয়গুলো কখনো এরকম নয় বরং আমরা সামগ্রিকভাবে সকল দিকেই তাদেরকে শ্রেষ্ঠ আদর্শ হিসেবে দেখতে পাই বা যে কোনো ব্যক্তি সিরা সম্পর্কে জানতে গেলে আমাদেরকে এই সম্পূর্ণ চিত্র সম্পর্কে জানতে হবে সমানভাবে সময় মনোযোগ দিয়ে উদাহরণস্বরূপ কোনো একজন ব্যক্তি যিনি আধ্যাত্মিকতার বিষয়ে বিশেষভাবে আগ্রহী যিনি যদি শুধুমাত্র আবকরের স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক দিকটাকেই বেশি মনোযোগ দেন ফোকাস করেন আর বিপরীতে আব্বকর ইতলানহ যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন জিহাদে অংশগ্রহণ করেছেন সেগুলোকে তাহলে জিহাদকে ভালোবাসেন তিনি শুধু আব্বকর জিহাদগুলোকে নিয়ে আলোচনা করলেন কিংবা জিহাদের ঘটনাকে গুরুত্ব দিলেন এবং আমাক্কী জীবন বা আমাদের জীবনের বিভিন্ন ঘটনা সেগুলোকে এড়িয়ে যান কীভাবে আব্বুকর স্ত্রী দিকরা দরিদ্র দুস্থ মানুষ তাদেরকে সহযোগিতা করেছেন সেগুলো এড়িয়ে যান তাহলে আসলে সঠিক চিত্র আমাদের সামনে উঠে আসবে না এ প্রসঙ্গে একজন আলেম তিনি উল্লেখ করেছেন যে রসৌল্লাহলামের সিরাত আলোচনা করতে গিয়ে তিনি যখন প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে একটি অডিও আলোচনায় তিনি শুনতে পেলেন যে একজন বক্তা তিনি রসৌল্লাহলামের বিবিধের সম্পর্কে সম্পর্কিত একটি ঘটনা যেখানে সিরাতের গ্রন্থগুলোতে সাধারণত এক বা দুই লাইনের মধ্যে সেটাকে শেষ করে হয় কিন্তু সেই বক্তা সেই সুনির্দিষ্ট ঘটনায় প্রায় বিশ মিনিট সময় নিয়ে কথা বলেন এবং সেই ঘটনা ঠিক পরপরই ছিল বোন কুরাইজার ঘটনা বনুকুরাইজার সেই হুদিগোত্র তাদের সম্পর্কে সিরাতের গ্রন্থগুলোতে পৃষ্ঠার পর পৃষ্ঠা আলোচনা করা হচ্ছে কিন্তু সেই বক্তা সেখানে ওই ঘটনাটিকে এড়িয়ে গিয়ে মাত্র কয়েক মিনিটে শেষ করে দিলেন অথচ অন্য একটি ঘটনাকে তিনি প্রায় বিশ মিনিট সময় ধরে আলোচনা করলেন এগুলোর মাধ্যমে শ্রোতাদের মধ্যে সঠিক চিত্র ফুটে ওঠে না যেহেতু আমরা জানি যে বনুকুরাইজার ঘটনাটি ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ অথবা ইসলামী যারা শত্রু তারা এটাকে বিভিন্ন বিতর্কিতভাবে উপস্থাপন করতে চায় ফলে তিনি সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলে সেই ঘটনাতেও ইসলামের শ্রেষ্ঠত্ব এবং রাসুল্লাহলাম যা কিছু করেছেন সেগুলো নিয়ে মুসলিমদের যে গর্ব করা উচিত সেটাই ফুটে ওঠে কাজে ইসলামে আসলে বিতর্কিত লুকানোর মতো মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে এই ধরনের কোনো বিষয় নেই বরং সঠিকভাবে যে কোনো বিষয়কেই বিস্তারিতভাবে যদি আমরা জানি সেটা ইসলামের শ্রেষ্ঠত্বকে আমাদের সামনে তুলে ধরে এটা বলার মাধ্যমে আমরা আসলে বলতে যাচ্ছি যে সাহবাইরামের জীবনে যে ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো ছিল তারাও মানুষ ছিলেন মানবীয় যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলো সেগুলো যদি আমরা একটি তুলনামূলক চিত্র দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই পরবর্তী জেনারেশনের লোকদের সম্পর্কে আমরা অনেক ধরনের ঘটনা শুনি যেমন কোনো একজন ব্যক্তি একরাতে এক হাজারটা কাজ করেছেন বা দিনে একটা নির্দিষ্ট সংখ্যা পরিমাণ কোরআন করেছেন এরকম একটি চিত্র অনেক সময় আমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয় বিপরীতে সাহবায়িক রামদের সম্পর্কে এই ধরনের ঘটনা খুব একটা দেখতে পাওয়া যায় না এর কারণ হচ্ছে যে শাহবাদের সেই জেনারেশন যা হাজার হাজার আলেমদের দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন তাদেরকে বারবার সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মধ্য দিয়ে সেই ঘটনাগুলো আমাদের সামনে এসে পৌঁছেছে ফলে যারা এই কাজগুলো করেছেন তাওয়ারি কিংবা ইবনে কাসির রহমা উল্লাহ তারা কখনই কোনো একটি বর্ণনা শুনেই সেটাকে সাথে সাথে লিপিবদ্ধ করেননি বরং সেটাকে যাচাই করেছেন পুঙ্খনা গবেষণার পর এবং এলমোর রিজালের মাধ্যমে সেগুলোকে যাচাই বাছাই করার পর দুর্বল বর্ণনাগুলোকে আর সংকলিত করা হয়নি কাজে সাহাব একরামদের সম্পর্কে যে বর্ণনাগুলো আসে সেখানে কোনো কাল্পনিক চিত্র অবাস্তব চিত্র আমরা দেখতে পাই না কাজে যখন আমরা বলছি যে সাহাবা ইকরাম তারা হচ্ছে আমাদের জন্য অনুকরণীয় আদর্শ এর অর্থ হচ্ছে যে আমাদেরকে তাদের অনুসরণ করা উচিত এবং তাদের পদচিহ্ন অনুসরণ করা আমাদের জন্য সহজ কারণ ইসলাম কখনোই কোনো কিছু আমাদের জন্য সাধ্যের বাইরে চাপিয়ে দেয় না বিপরীতে যদি আমরা তাদেরকে অতি মানবীয় পর্যায়ে উঠিয়ে ফেলি অতি ভক্তির পর্যায়ে নিয়ে যাই ফেরস্ত বানিয়ে ফেলি তাহলে সেটা খুবই হতাশাজনক এবং ক্ষতির কারণ হয়ে যাবে কারণ সেই ক্ষেত্রে মানুষ হতাশ হয়ে যায় মানুষ শুরু করে যে আমরা কীভাবে তাদেরকে অনুসরণ করতে পারি আশা হারিয়ে ফেলে হাল ছেড়ে দেয় স্বাভাবিকরম তাদের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কঠিন সংগ্রামের মধ্যে গিয়েই তাদের সর্বোচ্চ সেটা তারা ফুটিয়ে তুলেছেন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছে তাদের ইমান এবং একাগ্রতা আমাদেরকে শিক্ষা দেয় আমাদেরকে অনুপ্রেরণা দেয় তাদেরকে অনুসরণ করতে এতে সন্দেহ নিয়ে যে আমরা কখনো এক্সাক্টলি স্বাভাবিক রাম হতে পারবো না কিন্তু তাদের কাজগুলো আমরা নকল করতে পারব অনুসরণ করতে পারবো এবং সেটাই আমাদের করা উচিত কর্মব্যস্ততার মাধ্যমে বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে একজন মানুষ পরীক্ষিত হয় বিপরীতে যারা আসলে কোনো কিছু করে না কাজ না করে অলস বসে থাকে তারা আসলে তাদের আবার ভুলকি কী তারা তো কোনো ভুল করবে না বিপরিতে সাহাবা একরাম তারা খুবই কর্মব্যস্ত জীবন যাপন করেছেন তারা হজ করেছেন উমরা করেছেন কিয়ামুল্লা করতেন তারা সৌলা সাল্লা কাছ থেকে তারা গ্রহণ করতেন ইলম শিখতেন কোরআন হিফজ করতেন আবার মানুষদেরকেও তারা শিখে শিখা শিখাতেন তারা রাজ্য বিজয় করতেন রাজ্য পরিচালনা করতেন তারা ছিলেন সেনা কর্মকর্তা তারা ছিলেন শহরের গভর্নর একই সঙ্গে তাদের ছিল বিরাট পারিবারিক জীবন তাদের অধিকাংশ সাহাবিরী একাধিক স্ত্রী ছিল তাদের অনেক সন্তান আদি ছিল সেই সন্তানাদিদেরকে তারা পরিচালনা করেছেন পরিবার পরিচালনা করেছেন একই সঙ্গে তারা ব্যবসা পরিচালনা করেছেন তাদের ক্ষেত খামার ছিল তাতে আশ্চর্য হয়ে যেতে হয় যে কিভাবে তাদের এত ব্যস্ততা এবং বিপরীতে তাদের অর্জন এই কাজগুলোর মাধ্যমে সাহাবায় একরাম পরীক্ষিত হয়েছেন এবং সবচেয়ে কঠিন পরীক্ষা যা একজন মানুষকে ইমানের মানদণ্ডে উত্তীর্ণ করে পরীক্ষা করে সেটা হচ্ছে জিহাদের ময়দান সাহাবায় একরামকেও সেই জিহাদের ময়দানে আলসফতাল্লাহ নিয়ে পরীক্ষা করেছেন এবং এটা শুধু একবার বা দুইবার নয় বরং বহুবার তারা সেখানে গিয়েছেন একজন মানুষ শান্তির সময়ে অনেক কিছুই দাবি করতে পারে কিন্তু আসলে তার দাবির বিপরীতে সে কতটুকু সত্যবাদী সেটা প্রমাণিত হয় যুদ্ধের ময়দানে এবং সেখানে আলসুফতাল্লাহ সোয়াদেকিন এবং বিপরীতে মুনাফিকিনদেরকে পৃথক করে থাকেন আমরা আমাদের আলোচনার শেষ অংশে চলে এসেছি এবং শেষ অংশে এসে আমরা ইবনে ইবনেতাইমিয়া রহমউল্লাহর রচিত সেই গ্রন্থ থেকে একটি উক্তিকে উল্লেখ করার মাধ্যমে শেষ করছি যে উক্তিতে সাহাবাইকরাম সম্পর্কে আমাদের আকিদা এবং মূলনীতি উল্লেখ করা হয়েছে ইভিন তাইমিয়া রহমা তিনি লিখেছেন আহলি সুন্না জামাতের আকিদা হচ্ছে সাহবাইকরামের মধ্যে যে সমস্ত বিষয়ে মতবিরোধ এবং যুদ্ধ বিগ্রহ ঘটেছে সেই সম্পর্কে কারোর প্রতি কোনো আপত্তি উপস্থাপন কিংবা প্রশ্ন করা থেকে বিরত থাকা কারণ ইতিহাসে যে সমস্ত রেওয়াতে তাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে তুলে ধরা হয়েছে সেগুলোর মধ্যে অধিকাংশই মিথ্যা এবং ভ্রান্ত যা ইসলামের শত্রুরা রটিয়েছে কোনো কোন ব্যাপার বলা হয়েছে যেগুলোতে কম বেশি করে মূল বিষয়ের সঙ্গে বিস্তারিত বর্ণনা সংযুক্ত করা হয়েছে আর যেগুলো প্রকৃতই শুদ্ধ সেগুলো সাহাবাহিকরাও তাদের একান্ত ইজিটিহাদের ভিত্তিতে বা গবেষণাযোগ্য বিষয় সেখানে তারা নিজ নিজ অবস্থান থেকে সত্যের কাছে পৌঁছাতে চেষ্টা করেছেন এরকম বিষয়ের ভিত্তিতে সম্পাদিত হয়েছে কাজেই সেগুলোর প্রেক্ষিতে তাদেরকে অপরাধী সাব্যস্ত করা সমীচীন নয় প্রস্তুত ঘটনাবিশেষের মধ্যে যদি তারা সীমালঙ্ঘন করেও থাকেন তবু আল্লাহ তাল্লার তবু আল্লাহতাল্লার নীতি হচ্ছে যে সৎ কাজের মাধ্যমে অন্ধকাজের কাফারা হয়ে যায় বলাই বাহুল্য সাহাবাহিক রামের সৎকর্মের সমান আর কারোরই কাজ হতে পারে না কাজে তারা আল্লা সুবাহ তাল্লা ক্ষমার যতটুকু যোগ্য তেমন আর কেউই নয় কাজে তাদের আমল সম্পর্কে প্রশ্ন করার অধিকার অন্য কারণেই তাদের ব্যাপারে কটুক্তি বা অশালীন মন্তব্য করার অধিকারও অন্য কারণেই যে কারণে আমরা দেখতে পাই তাফসিরা মারিফুল কোরআ এই কে উল্লেখ করার সাথে সেখানে বলা হয়েছে যে আহ জামাতের বিশ্বাস তারা মানুষ সম্পূর্ণভাবে নিষ্পাপ নন তারা সাহাবাহরাম সম্পূর্ণভাবে নিষ্পাপ নন তাদের দ্বারা কোনো পাপ সংঘটিত হয়ে যাওয়া সম্ভব এবং হয়েছে। কিন্তু তা সত্ত্বেও উন্মতের জন্য তাদের দোষচর্চা বা দোষ আরোপ করা জায়েজ নয় যে কারণে আহ যুদ্ধের ঘটনা যেখানে সাহাবাইকরাম তারা ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন পরে আবার তারা ফেরত সেই প্রসঙ্গে যখন একজন ব্যক্তি আবদুল্লাবনু ওমারকে প্রশ্ন করেছিল সেই সময় তিনি জবাব দিয়ে বলেছেন আল্লা সুতলা নিজে যে বিষয়ের পক্ষে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন সেই বিষয়ের সমালোচনা করার অধিকার কারণেই কাজে শেষ কথা হচ্ছে যে সাহবাহিক রাইমের মধ্যে মানবীয় কিছু ভুল ত্রুটি এগুলো থাকতেই পারে কিন্তু তাদের যে বিশাল পরিমাণ নেক কাজ ভালো কাজ তার বিপরীতে আসলে এগুলো একেবারেই তুচ্ছ এবং অপ্রাসঙ্গিক কাদের জামালের যুদ্ধে আলী এবং হয়েছিল এগুলো আসলে নিতান্তই অপ্রাসঙ্গিক তখন তাদের ভালো কাজের বিপরীতে এগুলোকে রাখা হয় আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউনুক ডট কম স্ল্যাশ রিডিয়া এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com slash